দ্দিন আখির আহাদাহমিনিসমানিম হাফিজুল উস্তা আল্লাহ ফাকবুল আলমের সমস্ত প্রশংসা আল্লাহর আলমিন আমাদেরকে হিদায়ত করেছেন কোরআনুল করিম দিয়ে সালাত এবং সালাম নাজনী সাহি সাল্লামের ওপর যাকে আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল করিম দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ ফকরবুল আলমিন দুইশো আটত্রিশে ইরশাদ করেছেন হাফিজুল আল্লাহ সাল ও সালাত এই আয়াতে আল্লাহ ফাকর আলম নামাজের হেফাজত করতে বলেছেন নামাজের হেফাজতের কথা আল্লাহ আল্লাপাক বলেছেন এই হেফাজত কিভাবে সলাতা করো সালাত মধ্যবর্তী সলাতের হেফাজত করো অকৌ মলিল্লাহ কানে দিন আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনিতভাবে দণ্ডাইমান হও আল্লাহ ফাকরাবুল আলম এই আয়াতে নামাজের হেফাজত করতে বলেছেন হেফাজত नमज आदाय नमज के वक्त मुताबिक आदाय करते नमज के धिर स्थिरतारे आदय करते नमज अल्लाह पांच अक्त आदेश करक्त पूरा करते ना घाटकी कराने करब जी भाई नबी ए, आले ए, ए कर सलाये सलात कर हेफाजत विशेषकर अल्लाह फकर अब्दुल्लामी सलाफावर्ती सलाद की तफसरकार सब चाहते मत से आसर नामला फर अब्दुल्ला आलमी विशेषको आसर सला हिफाजत करते क्यों क्यों फजर सलत्य उ তবে আসরের নামাজের কথা উদ্দেশ্য করা হয়েছে এই অসল্লা উস্তা বলে এটি হচ্ছে সবচাইতে বিশুদ্ধ মত আসরের সহলাতের কথা এই বলা হয়েছে যে এই সময়টি হচ্ছে গাফিলতির সময় এক শ্রেণীর মানুষ এই সময় দুপুরে খাবারের পরে ঘুমিয়ে পড়ে বিশ্রামের জন্য যাতে গাফিলতি চলে আসে আর এইভাবে যদি ঘুমিয়ে থাকে তাহলে সূর্য অস্ত হয়ে যেতে পারে আর এই নামাজ ছুটে যেতে পারে এই জন্য এই ক্ষেত্রে বিশেষ করে তাগিদ করা হয়েছে আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই বিকেলবেলা হাটে বাজারে যায় জাতি ব্যস্ত হয়ে পড়ে যার ফলে নামাজ নষ্ট করতে পারে সেই আল্লাহ আল্লাহ আকরবুল আলমিন আসরের সালাতের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন ও কৌম্লাহ কানে তিন আল্লাহর জন্য তোমরা বিনীত হয়ে দাঁড়িয়ে যাও অর্থাৎ নামাজে যখন দাঁড়াবে তখন তোমরা নীরব আর প্রশান্তির সাথে ধীর স্থিরতার সাথে নামাজগুলি আদায় করবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে এ হচ্ছে এর একটি তাফসির আর সাহাবাই সাহাবাইকার বলছেন যে আমরা যখন প্রথম দিকে সালাত ফরজ হল সালাত আদায় করতাম কেউ যদি সালাম দিত সালামের জবাব দিতাম প্রয়োজনে কথা বলতাম তারপরে যখন এই আয়াত নাজিল হল ওকু মুল্লাহে কান ফা ওমের না বিশ্বকুতে ও নহিনা কালাম তখন আমাদেরকে নামাজের চলবে না নামাজ মানে আলমিন তারপর এরশাদ করছেন ফাইন ফরিজা আলু বানান যখন তোমাদের ভয় হবে শত্রু বলে শত্রুরা ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে সালাত আদায় করতে দেবে না তখন তোমরা পদচারী হয়েই সালাত রণক্ষেত্রে অথবা যেখানে ভয় ভীতির অবস্থা রয়েছে সেখানে হাঁটতে থাকবে আর সালাত আদায় করতে থাকবে কিন্তু সালাতের কোনো মাফ নেই আউরক বানান অথবা আরোহী অবস্থায় সালাত আদি করবে যানবাহনের উপরে চড়ে আছো এবং নিরাপদ অবস্থা নেই তখন যানবাহনের উপরেই সলাৎ আদায় করে নেবে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় সলাত আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজ হুসে আছে আল্লাহ পাক তারপরে বলছেন যখন তোমরা নিরাপদ হয়ে যাবে আর কোনো ভয় নেই শত্রু বলে বললে তখন আল্লাহকে স্মরণ করবে কামা আল্লা কুম তাকুন যা তোমরা জানতে না তা যেমন করে আল্লাহাক শিখিয়েছেন অর্থাৎ যেভাবে নবী করিম সাল্লিয়ামের মাধ্যমে আল্লাহাক রবুল্লা আলমিন সলাতের পদ্ধতি শিখিয়েছেন শুরু করতে হবে তাকবির এ তাহরিমা দিয়ে আর তারপরে হবে কেয়াম তারপরে রুকু হবে রুকুর পরে রুকু থেকে উঠবেন আবার সেজদা হবে বৈঠক হবে আর সালাম দিয়ে শেষ করবে নবী করিম সাল্লাম বলেছেন সালাতে সালাত আলাতে চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা যদি বড় নাপাকি থাকে তাহলে গোসুল করে নেওয়া আর ছোট নাপাকি যদি উজুবিহীন অবস্থায় থাকেন তাহলে উজু করে নেওয়া আর ওজু বা গোসুল করতে কেউ সক্ষম না হলে তার বিকল্প হচ্ছে তেয়ামম তেম করে নেওয়া এই হচ্ছে পবিত্রতা সলাথের চাবি হচ্ছে পবিত্রতা তাহরিমা আর নামাজের তাহরিমা হচ্ছে নামাজের শুরু হচ্ছে যে নামাজ শুরু করলে দুনিয়ার কথা দুনিয়ার কাজ হারাম হয়ে যায় একমাত্র আল্লাহর সাথে কথা বলতে হবে সেটা হচ্ছে তকবীর তাহরিমা এই জন্য এই তকবীরকে তকবীর এহরাম বলা হয় আরবি ভাষায় ফেকার ভাষায় আর তকবীরে তাহরিমা বলে আমরা আমাদের ভাষায় জানি তাকবীর এ তাহরিমা দিয়ে সলাভ শুরু হবে আর অন্য কিছু দিয়ে নামাজ শুরু হবে না কারণ অনেক লোকেরা তাকবির এ তাহরিমার আগে বেশ কিছু বিধাত কাজ করে থাকে যা কোরআন এবং হাদিসরা প্রমাণিত নয় ফদ করো কামা আল্লাহুম যেমন আল্লাহ শিখেছেন তেমন ভাবে আল্লাহাক রেজিকে রাজগার করো অর্থাৎ সলাভ সম্পাদন করো এ হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিনের আদেশ এই বিষয়টি আল্লাহ ফাকবুল আলম বর্ণনা করার পরে হাকিম মোহনাল এখানে বিধবার ইদ সম্পর্কে ইরশাদ করছেন আর যারা তোমাদের মধ্যে থেকে ইন্তকাল করে যাবে আর নিজের বিবীদেরকে ছেড়ে যাবে ওয়াসি তারা ওসিয়ত করবে তাদের বিবিদের ক্ষেত্রে যে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে এক বছর পর্যন্ত তাদের খাদ্যের ব্যবস্থা তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা দিতে হবে এক বছর পর্যন্ত গায়েরা এখরাজ এবং তাদেরকে বাড়ি থেকে বের করা যাবে না এই আয়াত जाते एक बच्चे क्या उल्लेख कर खरच दीते बचर तक पक्षांत चौत्री आयात जा एर आगे उल्लेखित ईश्वर आल्लाब्बुल आलमीन विधवा चार मास दस दिन उल्लेख कर रोहित कारी अर्थात आयत शेख अर्थात रोहितकार आयत टी रोहित कृत अधिकांश अरमाय निकटर जो विधानल्लाकरबुल आलम रोहित दिएश चौत नम्बर आय दिए किफर कार्बन दूट आयतर मध्य ना शेख मान सुख नहीं अर्थात रोहित विधान नहीं बर चार मास दस दिन एटी हम नार्दत আল্লাহ ফাকরুল আলমীর পক্ষ থেকে সেটা আপন জায়গায় ঠিক আছে আর এক বছর ধরে যদি কোন নারী ইদ্যত পার হওয়ার পরেও থাকতে চাই তাহলে তাকে বাড়ি থেকে বের করবে না এবং তার ভরণ পোষণ দেবে তার খরচের ব্যবস্থা দেবে এবং এর দ্বারা এই এক বছর অপেক্ষার দ্বারা স্বামীর শ্রদ্ধা পেশ করবে এটা হচ্ছে মুস্তাহাব এটা হচ্ছে মুস্তাহাব যা ফরজ নয় চার মাস দশ দিন কাটানো ফরজ চার মাস দশ দিনের পূর্বে কোন বিধবা নারী বিবাহা ফালাজি ফিনা তারা যদি নিজে থেকে বেরিয়ে যায় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এক বছরের বাসস্থান দেওয়া কিন্তু যদি নিজে থেকে বেরিয়ে যায় যে আমি স্বামীর বাড়িতে থাকবো না যে কোন জায়গায় আমার নিরাপদ স্থান আছে ফালাজা আলিকুম তোমাদের কোন গুন ফি মাফা আল্লাহ ফি আনফুসহিনা তাদের সম্পর্কে যা তারা করবে এ ব্যাপারে সদাচার অজিজুন হাকিম আল্লাহ ফক্রব আলমিন সর্বজয়ী এবং জ্ঞ্চ আল্লাহ আলমিন এরশাদ করছেন ভরণ পোষণের ব্যবস্থা করা উচিত আর এটি হচ্ছে হাক্কান আলাল মুতাকিন যার আল্লা সংযত ব্যক্তি তাদেরও কর্তব্য বা তাদের ওপর হক তাহলে যারা লোক হবে তারা তালাক দিলেও যে সব মহিলাদেরকে তালাক দিল তাদেরকে কিছু উপহার দেবে এবং কিছু খরচ দিয়ে দেবে এটি হচ্ছে ভালো কাজ আল্লাহ এইভাবে আল্লাহনা করছেন করে তোমরা অনুধাবন করতে পারো বুঝতে পারো মহান আল্লাহ এখানে আল্লাহ ফাকর রবুল্লা আলমীন এমন এক জাতির কথা বলেছেন যেই জাতি তাদের এলাকায় মহামারী এসেছিল প্লেগ এসেছিল আল্লাহাকির আজাব তখন তারা এই মহামারীর ভয়ে দেশ ছেড়ে বা এলাকা ছেড়ে পালায়ন করেছিল তাদের সম্পর্কে আল্লাহ ফাকরুল্লা আলম উল্লেখ করেছেন যখন তারা মরণের ভয়ে পালিয়ে গিয়েছিল তাদেরকে পালিয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে আমি মত দিয়েছিলাম তাদের কথা চিন্তা করি দেখো আর কেউ কেউ বলেছেন না আল্লাহ ফাকরবুল আলম তাদের উপর জেহাদকে ফরজ করেছিলেন কিন্তু তারা জেহাদ করতে সম্মত হয়নি বরং মরে যাব জিহাদে গেলে সেই জন্য তারা জিহাদ থেকে পলায়ন করেছিল তারপর আল্লাহ ফাকরুল আলমী তাদেরকে মৃত্যু দান করেছিলেন অতবার তাদেরকে জীবিত করেছিলেন মোহান আল্লাহ এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এই ঘটনা বনি ইসরাইলদের কোন এক কালে ছিল তফসির কার্গল লিখেছেন যে এটি ছিল হিজকিল আলী হিসালাম কোন এক নবী ছিলেন সেই নাবির আল্লাহ ভালো জানেন আলমতার খার হে নবী তুমি কি লক্ষ্য করি ওই সব লোকদের দিকে বা ওইসব লোকের ঘটনার দিকে যারা নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল দেশ থেকে বেরিয়ে পড়েছিল ওহম অল তাদের সংখ্যা ছিল হাজার হাজার তাদের সংখ্যা ছিল হাজার হাজার হাজার আল মত এরা নিজের বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল মতের ভয়ে মরে যা আল্লাহ মৃত্যু দান করলেন তাদের সোম্মিহম তারপরে আল্লাহপাক তাদেরকে জীবিত করলেন দেখিয়ে দিতে চাইলেন যে দেখো শুধু জেহাদের ময়দানে গেলে মরবে এমন কথা নয় যদি মত না থাকে সেখানে গেলেও মরবে না একথা আল্লাহ দেখিয়ে দিলেন যে মহামারী যে এলাকায় এসেছে সেখানে থাকলে মরে যাবে এমন কথা নেই মহামারী থেকে পালিয়ে গেলে তারপরে মত থেকে বাঁচতে পারলে না আল্লাহাক এই তার কুদরতকে দেখাবার জন্য তাদেরকে মৃত্যু দান করলেন তারপরে তারা যেন জানতে পারে এই দুনিয়াতে সেই জন্য আল্লাহ ফাকর রবুল তাদেরকে প্রাণ দান করলেন এবং এর মাধ্যমে এই আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে মানব জাতিকে আল্লাহাক দেখাতে চেয়েছেন যেইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন এই দুনিয়াতে বহু জাতিকে মৃত্যুদানের পরে ধ্বংস করে দেওয়ার পরে জীবিত করেছেন সেইভাবে আল্লাহ ফাকরুল আলমিন সমস্ত মানুষকে বিচার দিবসে কামতের দিন মাটি থেকে উঠাবেন জীবিত করবেন তাদের পুনরুত্থান হবে এবং তাদেরকে আল্লাহর সামনে জবাবদেহী করতে হবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই মর্মে কোরআনিক সুরে বা খারাই পাঁচটি এই রকম মৃত্যুদানের এবং জীবিত করার ঘটনা উল্লেখ করেছে তার মধ্যে একটি গাভীর ঘটনা আরেকটি হচ্ছে এই ঘটনা আর আরেকটি ঘটনা আসছে যেটি হচ্ছে ইব্রাহিম আলহিসের সাথে হয়েছিল পাখি জীবিত করার ঘটনা আল্লাহ যে তারপরে তাদেরকে আল্লাহ জীবন দান করলেন মানব জাতির উপর অনুগ্রহশীল কিনা করুন তবে অধিকাংশ লোক আল্লাহ সুক্রিয়া আদায় করে না মহান আল্লাহ তারপরে আলিম তোমরা আল্লাহ রাস্তায় সশস্ত্র সংগ্রাম করো আলম এবং জেনে রাখো আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন তোমরা কি বলছো আল্লাহেন এবং কি অন্তরে রেখেছো আল্লাহাকবুল আলমিন জানেন মানে জানল্লাহ আল্লাহর আলমীর করছেন এই ক্ষেত্রে যে তোমরা দান খেয়াত করবে উৎসাহিত করছেন করা। মানজাল আল্লাহ পাকবুল্লাহ আলমী সন্তুষ্টির জন্য ব্যয় করা সে মাতা পিতার ক্ষেত্রে ব্যয় করা হোক আত্মীয় ক্ষেত্রে ব্যয় করা হোক দরিদ্র মিষ্ক্রিন অভাবীদের এথিমদের দেখাশোনায় এবং তাদের সাহায্য সহযোগিতায় ব্যয় করা হোক অথবা জাকাত প্রদান করা হোক আর নফল সাদগা করা হোক মসজিদ মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান কায়েম করা হোক দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করা হোক এগুলি সবগুলি হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া উত্তম ঋণ তারপরে আল্লাহ বলেছেন যারা এইভাবে আল্লাহ পাককে উত্তম ঋণ দেবে অর্থাৎ আল্লাহর দিনের স্বার্থে খরচ করবে আল্লাহ পাক সন্তুষ্টির জন্য খরচ করে। ফাই ফুল আজ আফন কিরা তাদের এই দানকে আল্লাহ পাক রবুল্লা আলমিন বহু গুণে বর্ধিত করবেন আল্লাহ পাক তাদেরকে অনেক গুণ দান করবেন ইহকাল পরকালে দুনিয়াতে আল্লাহ পাক বরকত দেবেন আর পরে আল্লাহ ফকরুল আলমিন ধন সম্পদ কমে যায় না ধন সম্পদ কমে না এইভাবে আল্লাহ ফকরুল আলমিনে বহু গুনে বাড়িয়ে দেবেন আল্লাহ ফকরবুল আলমে উরসাদ করেছেন সাদাকাত আল্লাহ পাক সুদের সংখ্যা কে নিশ্চিন্ন করে দেন সুদের যে টাকা আসে তার বরকতকে আল্লাহ পাক ধুলিশ করে দেন। দেনাকাত এবং দান খেলা করে আল্লাহাক তাকে বৃদ্ধি করে থাকেন তাই এখানে বলেছেন যে বহুগুণ আল্লাহাক বাড়িয়ে দেবেন আল্লাহ ইয়ক সত আল্লাহাকবুল আলমিন সীমিত করেন আর তিনি প্রসারিত করেন কাউকে আল্লাহফাক রবুল আলামিন রেজিক দেন সীমিত করে আর কাউকে আল্লাহাকবুল আলমিন প্রসারিত করে দেন এইভাবে আল্লাহ ফাকরবুল আলম একই মানুষকে কখন আল্লাহ ফকরবুল আলমিন তাঁর আর্থিক অসচ্ছলতা দান করেন আবার কখনো এবং তার কাছে আয়াত নম্বর দুইশ ছয়চল্লিশ এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে তালুত এবং জালুতের যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহাক বলছেন হে নবী তুমি কি দেখো না প্রধানদের দিকে মালা বলা সমাজের যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে বনি ইসরায়েলদের মধ্যে যারা প্রধান ব্যক্তি ছিল তাদেরকে দেখো নেই বা তাদের সম্পর্কে শোনো নেই মিমবাদি মূসা যারা মূসা আলি ইসাল্লামের পরে এসেছিল ইদ কাহি নবী ইহম তারা বলেছিল তাদের কি সেই যুগে যে নবী ছিলেন আল্লাহ আল্লাহাকবের পক্ষ থেকে তার কাছে তারা তলব করেছিল এই নবীর নাম কি ছিল এই সম্পর্কে বলা হয়েছে। সালাম ছিলেন এ তার স্ত্রীর নাম জানা এত গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আল্লাহ ফাকরবুল আলামিন তার নাম উল্লেখ করেননি তবে আসল বিষয়টি এবং তা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে যে ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম সেটা হচ্ছে আসল বিষয় আল্লাহ ফাকর্ব বলছেন যে নবীর কাছে তারা তলব করেছিল ইবা ইবাসলানা মালিকা নকাতিল্লা আমাদের জন্য এমন এক রাজার ব্যবস্থা করে দেন এমন এক শাসকের ব্যবস্থা করে দেন যার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে পাপাচারীদের বিরুদ্ধে তখন নবী বলেছিলেন যে মনে হচ্ছে যে তোমাদের ওপর যদি আল্লাহ সশস্ত্র যুদ্ধকে ফরজ করে দেন আল্লাহ তোকা তুলো তাহলে তোমরা তখন আর যুদ্ধ করবে না তখন পিস পা হয়ে যাবে সংগ্রাম করব না অথচ আমাদের জুলাচার করা হয়েছে ওকাতজ না আমাদেরকে নির্বাসিত করে দেওয়া হয়েছে আমাদের বাড়ি ঘর থেকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে অর্থাৎ আলাদা করে দেওয়া হয়েছে ভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছে এভাবে আলিমরা জুল করেছে সুতরাং তাদের বিরুদ্ধে কেন আমরা যুদ্ধ করবো না সালাম্মা প্রতিবা আলী হিমুল তখন আল্লাহ থাকায় তাদের ওপর এই যুদ্ধকে ফরজ করে দিলেন এবং তাদের শাসক পাঠালেন তা লুতকে আল্লাহ বলছেন যখন তাদের ওপর এই সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হল তাও আল্লাহ ইমিন তাদের অল্প কিছু লোক দিনের ওপর অটল থাকলো, তাদের এবং তাদের তলবের ওপর অটল থাকল আর অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিল অল্লাহ আলিম বিজ আলিমিন আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যজ্ঞানী নবীর কাছে যখন তারা তলব করেছিল বলছেন ওয়কাল আল্লাহম নবীম তাদের নবী বললেন ইন্দাসমতাম মালিকাহ নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের জন্য তালুতকে বাদশাহূপে প্রেরণ করেছেন তালুত নামক একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তিকে আল্লাহ তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করলেন কালু তখন তারা মানতে রাজি হলো না বলল আন্না এখন লাহলমুল কালে না সে আমাদের ওপর রাজত্ব পাবে এটা কেমন করে হতে পারে ও নাহানো আহা কবিল মূল কেমিন অথচ তার চাইতে আমরা বেশি বাদশাহীর অধিকার রাখি আমরা রাজত্ব পাবো আমরা নেতৃত্ব পাবো এই অধিকার আমাদের বেশি তাকে ধন সম্পদে প্রশস্ততাও দেওয়া হয়নি এত ধনাঢ় করা হয়নি যে ধনের বলেছে নেতা হবে আমাদের কাছে বেশি ধন রয়েছে আমরা আবার সম্ভ্রান্ত বংশের লোক তো আমাদেরকে এই নেতৃত্ব দেওয়া উচিত ছিল কালা তখন নবী বললেন তাদের ইনল ইম আল্লাহ পাক তাকে তোমাদের ওপর মনোনীত করেছেন এটি হচ্ছে আল্লাহ পাক এর বাছাই ওজাদিস এবং আল্লাহ পাক তাকে অধিক এল দান করেছেন এবং দেহ দেহবল দান করেছেন শারীরিক সুস্থতা তাকে দান করেছেন শক্তিশালী করেছেন তোমাদের চাইতে বেশি এই দুইটি গুণের ভিত্তিতে আল্লাহ হয়তো তাকে মনোনীত করেছেন তোমাদের শাসক হিসাবে তাহলে বুঝা গেল যে নেতৃত্ব দেওয়ার জন্য বেশি ধনের প্রয়োজন হয় না নেতৃত্ব দেওয়ার জন্য সম্ভ্রান্ত বংশের হইতে হবে সম্ভ্রান্ত পরিবার হইতে হবে এটা জরুরি নয় বরং নেতৃত্ব দেওয়ার জন্য বিদ্যা বুদ্ধি কৌশলের প্রয়োজন রয়েছে আর দেশশাসন করার জন্য বলের প্রয়োজন রয়েছে কারণ অন্যদের সাথে যখন সংগ্রাম হবে বা যখন এই রকমের মুখোমুখি হইতে হবে তখন যাতে করে সাহসিকতার প্রমাণ দিতে পারে অল্লাহ ইউতি মুলকাহ এবং আল্লাহ ফরুল্লা আলম তার আল্লাহ ফকরবুল্লা পর্যাপ্ত দাতা এবং তিনি জানেন তারপরে তাদের নাবী তাদের উত্তরে বললেন যখন তারা এতে রাজ করল এবং মানতে রাজি না একে আমরা রাজা হিসাবে আমাদের বাদশাহ হিসাবে কি করে মানতে পারি তখন তিনি বললেন আল্লাহ মনোনীত করেছেন এবং এর একটা লক্ষণ বলছে আল্লাহ যে মনোনীত করেছেন আমি নিজের পক্ষ থেকে বলছি না এর একটি লক্ষণ বলছে ওয়াক আলহামনী নবি তাদের নবী বলেন তার রাজ্যের নিদর্শন হচ্ছে পরিচয় হচ্ছে বনি ইসরায়েলদের যাতে মূসা এবং হারুন আলি সালামের অবশিষ্ট কিছু ছিল লিবাস পোশাক বা যেগুলি জিনিস তিনি ব্যবহার করতেন বিশেষ করে মূসা আলি লাঠি যে মো তা ছিল এই সব জিনিস এবং এই তাবুদ সন্দুক যদি তাদের সাথে থাকে তাহলে তাতে ছিল তাদের মনের প্রশান্তি মনোবল বার্ত কিন্তু তাদের শত্রুরা তা কেড়ে নিয়ে গিয়েছিল তাদের শত্রুদের থেকে আল্লাহ পাক রব্লা উঠিয়ে নিয়েছে এবং ইসলাইদের কাছে পৌঁছে দেবেন এটি হবে এই কথার লক্ষণ পরিচয় যে আল্লাহ পাক রব্বুল্লা আলম তালুদকে তোমাদের জন্য বাদশাহ হিসাবে মনোনীত করেছেন তোমাদের কাছে এই সন্দুক চলে আসবে ফেরেস তারা নিয়ে আসবেন প্রতিপাল পক্ষ থেকে আর মোসা এবং আসবেন কুন্তুমেন নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি সত্যি তোমরা বিশ্বাসী হও আল্লাহ ফাকরুল আলমী যেন আমাদেরকে কোরআন নিয়ে জীবনযাপনের তৌফিক দান করেন কোরআন মোতাবেক জীবনযাপন আল্লাহ যেন তৌফিক দান করেন কোরআনী করিমকে আমাদের প্রচার করা যেন তৌফিক দান করেন কোরআনী করিমের তিলতের যেন তৌফিক দান করেন তৌফিক দান করেন রাত রসুল করিম আজমাইন ও মন্তব্য রবী সদরিমানি কৌলি হসনা আসনার আল্লাহ ফকরবুল আলমিনিম দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ ফকরবুল আলমিন ঈশ্বর বাকার আয়ত নম্বর দুইশো উনপঞ্চাশে এরশাদ করছেন এই তালুতের রাজত্ব সম্পর্কে এবং তালুতের এই যুদ্ধ সম্পর্কে যে যখন শাসক হলেন এবং সেনাবাহিনী নিয়ে তিনি যুদ্ধে রানা হইলেন বলছেন যখন তালুদ সেনাবাহিনী নিয়ে রওয়ানা হলেন তখন বললেন সেনাবাহিনী ইন্নআল্লাহ মুবত আলী কুমিন আল্লাহ ফাকর্বুল আলমী তোমাদেরকে এখন পরীক্ষা করবেন একটি নদী দিয়ে সামনে পড়বেন নদী अत्य तुमरा पिपासित पानी पान करा नदी थे पिपासा थका सत्ते पानी पान करते फमान शरिब फल जैक्ति पानी पान से दलभुक्त होते युद्धा अमाल मत अम्हू फाइन नाहमी और जै व्यक्ति पानी सद ग्रहण करबे पानी खाबे फोमिनार दले सामिल है একমাত্র এক অঞ্জলি পানি নেওয়ার জন্য অনুমতি দিলেন যে একবার শুধু নিতে পারবি পানি এক ডোক পানি খেতে পারবি ফাশারিবিন ইল্লা কালিমিনে আর পিপাসার তারাই ছিল তারা এমন করে পানি পান করলো যে অল্প কিছু লোক ছাড়া সকলে পেট ভরে পানি খেয়ে ফেলল তারা সেখান থেকে অতিক্রম করলেন এই তালুত এবং তার সাথে সঙ্গে যারা ইমান নিয়ে এসেছিলেন তার সাথে কালু তখন তারা বললো যারা বেশি করে পানি পান করে নিয়েছিল লাল আলিয়ামুত আজকে জালুত এবং তার সেনাবাহিনী বিশাল সেনাবাহিনী এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার ক্ষমতা দেখ আমরা দাঁড়াতে পারব না তাদের সামনে কালাল একদম নুন আন্নাক উল্লাহ তবে ওরা যাদের এই বিশ্বাস ছিল যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে এবং জবাবদাহী করতে হবে তারা বলল না না তাদের সেনাবাহিনীর সংখ্যা বেশি হলে কি হবে আল্লাহ পাক রবুল্লা আলমিন শুধু সেনাবাহিনীর সংখ্যা বেশি হলেই যে জয়ী করেন এমন কথা নাই বরং আল্লাহ পাকের বিধান রয়েছে কাম্মিন ফিয়াতিন কালি ইহ অনেক অল্প সংখ্যক সেনাবাহিনী ফিয়াতান গালাবাত বড় দলের ওপর জয় হয়েছে এটা মানব ইতিহাসে আছে আল্লাহ অনুক্রমে আসা এবং আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন সুতরাং তোমরা ধৈর্যের সাথে আগে বারো আল্লাহ পাক তোমাদেরকে জয়যুক্ত করবেন তারপর আল্লাহ পাক বলছেন অলম্বা বারাজুলে জালুত ও জুনুদেহী যখন তারা জালুত এবং তার সেনাবাহিনীর সামনে দাঁড়ালো এবং যুদ্ধের সম্মুখীন হইল তখন পাকের কাছে দোয়া করল কালু সকলে দোয়া করলো তারা রব্বানা আল হ্যা আমাদের ঢেলে দাও ওসাবেত আকদামানা এবং আমাদের পাগুলিকে সুদৃঢ় করো অনসর আল কৌমিল কাফেরিন কাফের জাতির উপর আমাদেরকে সাহায্য করো আল্লাহাক রব আল এই যুদ্ধে ফাহজা আল্লাহ ইজিনার হুকুমে এই জালুত এবং জালুতের সেনাবাহিনীকে পরাজিত করে দিলেন পক্ষ থেকে দাউদ আলী সালাম এই যুদ্ধে শরীফ হয়েছিলেন এই দাউদ আলী সালাম জালুত যে এই জালেম কাফেরদের শাসক ছিল তাকে হত্যা করলেন মুলকাল হেকমাহ পাক তখন তাকে রাজত্ব দান করলেন এবং হেকমত দান করলেন জ্ঞান দান করলেন তাকে আল্লাহাক রবুল আলমিন নব দান করলেন হেকমত মানে নবুয়া তো হইতে পারে দাউদ আলহিসামকে আল্লাহাকলেন আর বিচার করার বিশেষ ক্ষমতা আল্লাহাকেন এবং যা চাইলেন তা তাকে শিক্ষা দান করলেন পৃথিবীতে তার একটি নীতিমালা বর্ণনা করছেন যে আল্লাহাক যদি এক জাতিকে দিয়ে আর এক জাতি কে প্রতিহত না করতেন আল্লাহাক যদি একজন কে আরেকজনের উপর প্রাধান্য দিতেন কাউকে ছোট কাউকে বড় না করতেন এই রকম যদি না হইতো তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত আলম তবে আল্লাহর আলমিনের সারা বিশ্ব জাহানের বড়ই কৃপা রয়েছে তিলক আয়াত আল্লাহ আলমিনের আয়াত যা হে নবী তোমার ওপর সত্য নিয়ে আমি পড়ে শোনাচ্ছি আর তুমি নিঃসন্দেহে রসুলের অন্তর্ভুক্ত আল্লাহ ফকরবুল তারপর এর সাদ করে তিলকা রসুল ফদ আলা এই যে রসুলগণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাদেরকে একই মর্যাদা আল্লাহ পাকা রাখেননি তাদের এক অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তার মধ্যে পাঁচজন নবিক আল্লাহ ফাকর আবুল্লা আলম উল উল আজমিনা রসুল বলে আখ্যায়িত করেছেন দৃঢ় প্রতী রসুল দৃঢ় প্রতিজ্ঞ রসুল বলে আখ্যায়িত করেছেন নু আলি সালাম ইব্রাহিমেরাল তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ আপনাকে সরাসরি কথা বলেছেন যেমন কথা বলেছেন মূসা আলি সাল্লামের সাথে কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহিসের সাথে মেয়ের আজিম ওয়ারাফা বাহম দারাজাত আর তাদের কতকে মর্যাদা উচ্চ দান করেছেন কুদুস এবং আল্লাহা বলছেন আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুস ইব্রাহি আলি সালামের মাধ্যমে যদি চাইতেন তাহলে তাদের পরে এই নবী রসুলগণের পরে যারা এসেছে তারা আপোষে লড়াই করতো না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে কিন্তু ওয়ালাক ইতালাফুর তারা মতভেদ করেছে আমানা কেউ কেউ তাদের বিশ্বাস করেছে ইমান নিয়ে এসেছে কাফারা আবার কেউ অস্বীকার করেছে ওয়ালাউসা আল্লাহ মহতাত যদি চাইতেন যে বাধ্য করে তাদেরকে পাপ করতে দেব না বাধ্য করে তাদেরকে মারামারি করতে দেব না তা আল্লাহ করতে পারতেন কিন্তু এটা মানুষের স্বাধীনতা বিরোধী হয়ে যেত এতে আর পরীক্ষা কিছু থাকতো না বাধ্য করে দিতেন আল্লাহাক মেনে দিতেন তা আল্লাহাক এরকম বাধ্য করেন বলছেন আল্লাহ আল্লাহ যদি চাইতেন মানে জোরপূর্বক চাইতেন তাহলে তাদের লড়াই করার কোন ক্ষমতা ছিল না তবে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করে থাকেন এবং মানুষ স্বাধীনতা দিয়েছেন ভালো মন্দের আর এই স্বাধীনতার ভিত্তিতে তাদের পরীক্ষা হবে আর তাদের জবাবদে আল্লাপাকের সামনে করতে হবে হিসাব দিতে হবে মহান আল্লাহ তারপরে দান করেছি তা থেকে কিছু আমি আল্লাহ পাকে রাস্তা ব্যয় করতে হবে ফরজ জাকাত দিতে হবে আহ সাদকাত দান খেরাত করতে হবে এবং আত্মীয় সজন যারা রয়েছে বিশেষ করে যাদের ব্যয় বহন করা ফরজ রয়েছে তাদের উপর খরচ করতে এসব এ আয়াতের অন্তর্ভুক্ত তোমরা খরচ করো আর তুমি আজকাল করতেই থাকলে করব করছি এইরকম নয় সেই দিন আসার পূর্বে এই কর্মক্ষেত্রেই তোমরা আল্লাহ রাস্তায় আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করো লাভ আই অন ফি যেই দিনে কোনো ব্যবসা থাকবে না ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে মানুষ লাভবান হতে পারে লাভবান যদি হয় তাহলে সেই টাকা পয়সা দিয়ে হয়তো মুক্তিপণ পেশ করতে পারবে আর মুক্তি পেয়ে যাবে যেমন পৃথিবীতে হয় যদি কোনো আসামি হয় টাকা পয়সা থাকলে সেখান থেকে জামানোর দিয়ে ছুটি আসলো কিন্তু এই রকম কোনো ব্যবস্থা থাকবে না সেখানে কারো কাছে কোনো পয়সা থাকবে না কারণ পয়সার উৎস হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য থাকবে না ওয়ালা খোল্লাতুন আর কোনো বন্ধুত্ব থাকবে না যে বন্ধু পৃথিবীতে একে অপরের সাহায্য করে সে বন্ধুত্ব থাকবে না সেই দিনে ওয়ালা সাফা আতুন আর কোন সুপারেশ হবে না एम सुपारे भ्रांत सुपारिशारणा मुशरिक काफे प्राचीन मुशरिक काफे बड़रा रही आल्ला तक दी बामर भ्रांत साफा आल्ला खंडन करफा सुपारिश नहीं काफेम जालिम से काफे बड़ो जालिम है जरा अस्वीकार करा बहुत वादी আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছে অন্য কে ডেকেছে তারাই সবচেয়ে যার জন্য এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি অর্থাৎ এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহ পাকের কুর্সির কথা উল্লেখিত হয়েছে এই আয়াতের বড় ফজিলত রয়েছে এবং এই আয়াতকে কে মহান আয়াত বলা হয়েছে নবী করিম সাল সাল্লামের হদিসে এই আয়াতকে বিভিন্ন সময় পড়লে তার বিশেষ ফজিলত রয়েছে তার মধ্যে একটি সময় হচ্ছে শোয়ার পূর্বে যখন আপনি ঘুমাবেন ঘুমার পরে যদি এই আয়াতুল কুর্সি পড়ে আপনি ঘুমান তাহলে নবী করিম সাল্লা ইসলামের সাহিব খারিথ একটি হাদিস রয়েছে যে হাদিসটিতে বড় একটি ঘটনা রয়েছে আবু ভয় রাজি আল্লাহ তালা আন ফিতার যে খাদ্যদ্রব্য ছিল মসজিদ নবীতে তার পাহারা দিচ্ছিলেন ওই সময় জিন শয়তান এসে চুরি করা শুরু করেছিল পর তিন দিন করে ধরলেন দুই দিন মায়া হলে ছেড়ে দিয়ে তিন দিন আর ছাড়বেন না তখন এই ইবল শয়তান আয়াতুল কুরসির ফজিলত বলেছিল যে তোমাকে একটা ফজিলত শিখিয়ে দিচ্ছি আমাকে আজকে দয়া করে ছেড়ে দাও তিনি ছেড়ে দিয়েছিলেন নবিয়া করিম সাল্লামের কাছে ফজর নামাজে যখন এই ঘটনা উল্লেখ করলেন আবুয়া রোজি আল্লাহ তালানো তখন তিনি বলেছেন সাদা কাকা বন্য कथा आयतुल कुरशीद फजिलत सम्पर्तान जीन ए तुम्हें सत्य बोले तब जीन जी हम्य बड़ मिथ्युक चरम मिथ्युक अनेक समय मिथ्युक भलो कथा मिथ्थुक स्वभाव मिथ्या कल कथा पापिस्टर द्वारा कखो कख भलो कथा होते भलो कथा, हो कथा आत्मरक्षा कर তাতে বলা হয়েছে আলাইকা তুমি যদি আয়াতুল কুরসি পড়ে বিছানায় আসো ঘুমাও তাহলে সারারাত রাত ধরে আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতকারী নিযুক্ত থাকবে আর তোমার কাছে শয়তান আসতে পারবে না শৈতান তোমার কোন অনিষ্ট করতে পারবে না এই একটি ক্ষেত্র আয়তুল কুরসি পড়ার আয়াতুল কুরসি পড়ার আরেকটি ক্ষেত্র হচ্ছে ফরোজ নামাজের পরে সালাম ফিরে যে আজগারগুলি রয়েছে তার একটি জিকির হচ্ছে আয়তুল কুরসি পড়া করিম সাল্লামের হাদিস রয়েছে মন করা আয়তাল কুরসি দোবর আল্লে সালাতামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তাহলে তাকে তার মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তবে এই নফল ইবাদত বন্দীগীর ফুজিল তখন হবে যখন ফরজ ঠিক থাকবে পাঁচাত্তর নামাজ ঠিক আছে আল্লাহাকর আবসাদ করেছেন আল্লাহ আল্লাহ সেই সত্তার নাম যার ছাড়া কোন সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া যাদের উপাসনা হচ্ছে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হচ্ছে এগুলি বাতেল উপাস আল্হাই আল কয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব আল কয়ুম এবং রক্ষণাবেক্ষণকারী সর্বদে আছে তার কোন আদি অন্তর নেই সর্বদা আছেন এবং সর্বদাই থাকবেন এটি হচ্ছে আল্হাই আল কয়ম যিনি সবকিছু ধারণ করে রেখেছেন আসমান জমিন যা কিছু আছে সমস্ত সৃষ্টি সবকে ধারণ করে রেখেছেন লুজু হোসেনা ওয়ালা নোম তাকে না তন্দ্রা স্পর্শ করতে পারে ওয়ালা নোম আর না নিদ্রা স্পর্শ করতে পারে তিনি ক্লান্ত হন না আর তাকে তন্দ্রাও আসে না আর তাকে ঘুমও আসে না এগুলি হচ্ছে ত্রুটির দিক আর আল্লাহাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন তন্দ্রা আসে ঝিমায়। घुम आसे भेड़ी क्यु अल्लाह फक्रब्बुल समस्त त्रुटी थे दुर्बलता मुक्त लहु महफिम जामान समूह रही पृथ्वी सबकिलिकल्लाज नहीं अनुमति छाड़ा के आई व्यक्ति सामने तार निकटे सुपारिश करते आल्लाकरबुल एखने सुपारिश एक आल्लाक अनुमति क्रमे অনুমতি দিবেন সুপারিশ কারিকে তাহলে সুপারিশ করতে পারবে না হলে কেউ সাহস করবে না আল্লাহকে যখন অনুমতি দেবেন যে তুমি সুপারিশ করো আমে এবং রসুলগনকে আল্লাহকে দেবেন সোহাদাদেরকে আল্লাহ পাকে দেবেন যাকে আল্লাহাকর সুপারিশের সুযোগ দেবেন অনুমতি সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে আর যার ব্যাপারে অনুমতি দেবেন যে ঠিক আছে ওই ব্যক্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে পারো তার জন্য সুপারিশ করতে পারবে একমাত্র এবং এই সুপারিশ হচ্ছে দুয়া সুপারিশ হচ্ছে আল্লাহাকরাব গুলান নিকটে चार दिवस दुआ जम पृथिवीते दुआ करी आल्लाक दरबारे आल्लामुकेल्लाह उमुक तुम सन्तान दान करो दुआ कर ली आखिर रसुलगन सोहदागणर सुपारिश आल्लाकेम नबी करीम साम हादी रहे मान ये क्षमता व्यवहार करब्लाकर अब्दुल्ला आलमीन चापे चले आसबरांग दीते बाध्यबं भ्रांत धारणा আল্লাহ ফাকরুল আলমিন খুশি হয়ে যখন আল্লাহ সুপারিশ করতে দোয়া করবেন তখন অনুমতি দেবেন তোমার সুপারিশ কবুল করলাম সবকিছু আল্লাহাকেন বেসাই আল্লাহ ফকরবুল আলমিনের জ্ঞান সম্পর্কে তারা কোন কিছুকে পরিবেষ্টন করতে পারে না আল্লাহাকের এলম সম্পর্কে আল্লাহ ফাকরবুল আলমিনের গুণ সম্পর্কে কেউ তার কিছুই পরিবেষ্টন করতে পারে না আল্লাহ ফাকর আলমিন কেমন আল্লাহ ফকর আবিনের আরো অন্য অন্য গুণাবলী কেউ সম্যক ভাবে ঘিরে নিতে পারেনা এবং সম্যক ভাবে আল্লাহ যতটা চেয়েছেন যতটা আল্লাহাক জানিয়েছেন আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুর আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আরো শাহজিম আছেন আল্লাহ ফকরাবুল্লা আলমিনের কেমতের দিন দিদার হবে লাভ করবেন মহিন রা জান্নাত ইত্যাদি যতটা আল্লাপাক জানিয়েছেন ওয়াসিয়া কুরসি ও হুসামা ওয়াতিওয়াল আর আল্লাপাকের কুর্সি আসমান এবং জমিন কেউ আল্লাহ এই সাত আসমান আমাদের ধারণা আল্লাহ সম্পর্কে যথাযোগ্য আল্লাহ ফকর রব আলমিনের মর্যাদা আমরা পেশ করতে পারিনি এবং চিনতে পারিনি আল্লাহ ফকর রব্দ আলমিন কুরসি শুধু সমস্ত আসমান সমস্ত জমিন আর এতে যা কিছু রয়েছে সব কিছুকে ঘিরে আছেন ওয়ালা ইয়ৌদ হেফহমা এবং আসমান জমিনের দেখাশোনা তাকে ক্লান্ত করতে পারে না আসমান জমিনে যে আল্লাহ হেফাজত করেন আসমান ভেঙে পড়ে না কখনো আর জমিনে ভূমিকম্প হয়ে ধসে যায় না সবকিছু সর্বনাশ হয়ে যায় না পাহাড় পর্ব ধ্বংস হয়ে যায় না সবকিছু যে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এই এর রক্ষণাবেক্ষণ আল্লাহ ফাকর রব্ল আলমিনকে ক্লান্ত করেনা ওহওয়াল আলীউল আজিম এবং আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন সর্ব উচ্চ আল আজিম এবং মর্যাদাশীল মহান এই ছিল আয়াতুল কুরসির সংক্ষেপে আল্লাহ ফকর আলমিন যেন তার প্রতি ধর্মের ক্ষেত্রে কোন জবরদস্তি নেই কারণ ধর্মের সম্পর্ক প্রথম অন্তরের সাথে অন্তর থেকে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহর প্রতি পরকালের প্রতি তাহলে তাকে শুধু জবরদস্তি কলেমা পড়িয়ে দিলেন জবরদস্তি তাকে কিছু ভালো কাজ করিয়ে দিলেন এতে কোনো লাভ নেই অন্তর ফিরাতে হবে অন্তরের মালিক একমাত্র আল্লাহ ফাকরবুল আলমেন সুতরাং দিনের ক্ষেত্রে ইসলামে জবরদস্তি করার বিধান নেই কেউ কাউকে জবরদস্তি করে ইসলামের মধ্যে নিয়ে আসবে এটা ইসলামী জায়জ নাই কত্তবাই রুশ মিনাল গাই হিদায়ত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহ ফাকরবুল কোরআনাজল করে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন আর ভুল পথে স্পষ্ট আছে ভালো কাজগুলি ভালো লাগছে মানুষ নিজের বিবেক দিয়ে বুঝতে পারছে যে এগুলি ভালো কাজ কোন এক ব্যক্তির দাস হওয়া বহু ব্যক্তির দাঁড়িয়ে ভালো এটা আল্লাপা বলছেন হিতায়ত যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করবে তাগুত আল্লাপা বলেছেন তাগুত আল্লাহ ছাড়া অন্য যার পূজা হচ্ছে যার উপাসনা হচ্ছে অথবা যার অন্ধ আনুগত্য হচ্ছে বা যার অন্ধ অনুসরণ হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান ছেড়ে দিয়ে একে তাগুত বলা হয় আর তার উপর সে সন্তুষ্ট রয়েছে তার উপাসনা হচ্ছে তাতে সন্তুষ্ট তার অন্ধ অনুকরণ হচ্ছে তাতে সন্তুষ্ট তার অন্ধ তকলির হচ্ছে তাতে সন্তুষ্ট তার আনুগত্য হচ্ছে অন্ধভাবে আল্লাহর দিনকে বাদ দিয়ে তাতে সে সন্তুষ্ট একে তাগুত বলা হয় যেই ব্যক্তি সীমালঘন তাগুত শব্দটি তাগা থেকেছে সীমা করা সেই ব্যক্তি সীমালঙ্ঘন করলো বা লোকেরা তার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো আল্লাহ পাকের রব্ল আলমিনের হক তার কোন সৃষ্টিকে দিয়ে দাও এটা হচ্ছে সীমালঙ্ঘন করা পাকের হক হচ্ছে আল্লাহ পাকের হক হচ্ছে দোয়া আপনি শেষদা গিয়ে আর কোন মাটিকে জমিনকে বা কোনো কিছু কে দিয়ে দিলেন গাছপালা দিলেন তো এই হচ্ছে সীমালঙ্ঘন আল্লাহ পাক একে তাগুত বলেছেন ফামাইয় তাকুত যদি মমিন হইতে হয় যদি আল্লাহ সত্য দিন পেতে হয় তাহলে তাগুত কে অস্বীকার করতে হবে আল্লাহ পাক কালেমায় তাইবাতে এই কথাই বলেছেন লাহ এল্লা प्रथम नेगेटी एलाह नहीं अस्वीकार करते पृथ्वी त्य नहीं पृथ्वी तलाह नहीं पृथ्वी तबुद नहीं पृथ्वी तृष्ठ पोषक नहीं दीते भांगते गे एरकल्लाह एकम्रल्ला छापे पजिटी जमी चाषाबाद करें प्रथम क्लिन करते घास पर घास मगजा शुफरी रे आगाचा ढुके रे पाप ढुके रेगुली के दूर करते आल्लागत के अस्वीकार कर लो आल्लास्वीकार कर लो ओम एम बिल्ला एवं आल्लासलो इमान पर आगे শিরকে অস্বীকার করতে হবে কুফরীকে অস্বীকার করতে হবে ফাঁকাত ইস্তম সাকাবিল ওরুয়া সেই ব্যক্তি মজবুত রশিকে মজবুত ভাবে ধারণ করল লিঁড়ে যাওয়ার না। যে ব্যক্তি এইভাবে কালেমা তাই মজবুত করে ধারণ করল শিরকে কুফরীকে অস্বীকার করল আর আল্লাহর একত্র তৌহিদকে মজবুত করে ধারণ করলো সেই ব্যক্তি আল্লাহর মজবুত রশিকে পেয়ে গেল যেটা কোনোদিন ছিঁড়বে না আল্লাহ সামিউন আলিম আল্লাহ পাক সবকিছুই শোনেন এবং সবকিছুই জানেন আল্লাহর আলমিনোকদের অভিভাবক পৃষ্ঠপোষক যারা ইমান নিয়ে এসেছে তাহলে যারা আল্লাহ পাককে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আল্লাহ সব বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন ইমান নিয়ে আসতে বলেছেন ইমান নিয়ে এসেছে তাদের আল্লা বন্ধু ইখরদুল এলান্ন এবং তাদেরকে আল্লাপাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান কুফুরের অন্ধকার থেকে সিরকের অন্ধকার থেকে পাপের অন্ধকার থেকে ভালো কাজের দিকে আল্লাহকে নিয়ে যান তৌহিদের দিকে নিয়ে যান সত্য পথের দিকে নিয়ে যান এবং তার তৌফিক দিয়ে থাকেন কাফারু পক্ষান্তরে যারা অস্বীকার করে আমরা মানবো না স্বীকার করবো না আমরা বিশ্বাস করব না এ পথ যারা নেবে আউলিয়া তাগুত তাদের বন্ধু হচ্ছে তাগুতরা जरा सीमालम्बन बाड़ाबाड़ी करा जबासना डाइन बंधु युखरे अंधकार आलोक भलो कन्द कम कुफर दिखे तौहिद आल्ल एकत बहुत दिखा सिल्कर दिखाई पापर दिखे डूबी देना जहां नाम अभिवासी এদের জন্যই তো জাহান্নাম রয়েছে হোমফিয়া খালেদন তারা সেখানে চিরকাল থাকবে আর এই পথ যারা নেবে আলোকে বাদ দিয়ে ইমানকে বাদ দিয়ে সৎ কাজকে বাদ দিয়ে নামাজকে বাদ দিয়ে বেনামাজি হবে ওই সব লোকদের মতো যারা বিশ্বাসী নয় তাদের জন্য জাহান্নাম রয়েছে কারণ তারা তাদের নিজের পথ ছেড়ে দিয়ে অন্যের পথ অবলম্বন করেছে আল্লাহ ফখরাবুল আলম জনামদিকে কোরআন বহাদিস চর্চা করার তৌফিক দান করেন এবং আমাদের ইহকাল পরকালে সুখী করেন والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <تصفح> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা আল্লাহর আলমিন আমাদেরকে হিদায়ত করেছেন কোরআনুল করিম দিয়ে সলাত এবং সালাম নাজুল হকী সাল্লামের উপর যাকে আল্লাহ আকরবুল আলমিন কোরআনুল করিম দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আক্রবুল আলমিন সুরাবাকার আয়াত নম্বর দুশো আটান্ন করেছেন আলম তারা এলএল এ আয়াত আল্লাহাকালমিনের সাথে যে নমরুদ সেই যুগের জালেম শাসক তর্কে জড়িত হয়েছিল আল্লাহাক সম্পর্কে সে কথা আল্লাহপাক উল্লেখ করেছেন বলছেন হে তুমি কি লক্ষ্য করে দেখোনি ওই ব্যক্তির দিকে অর্থাৎ নমরুদের ঘটনার দিকে যেই ব্যক্তি এব্রাহিম আলী ইসলামের সাথে তর্কে জড়িত হয়েছিল তাঁর রব সম্পর্কে আন তাহল্লাহ মূলক কারণ আল্লাহপাক তাকে রাজত্ব দান করেছিলেন তাহলে নেতৃত্ব অনেক সময় মানুষকে পথভ্রষ্ট করে যেমন অঢেল ধন সম্পাদ মানুষকে পথভ্রষ্ট করে বেশি বিদ্যা বুদ্ধি হলে আর সেটা যদি উপকারী বিদ্যা না হয় আর সেই বিদ্যা যদি আল্লাহকে না চেনা যায় তাহলে নাস্তিক হয়ে পড়ে অনেক সময় তা মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে ইবাহিম ইমরুদ কে বললেন যে আমার প্রতিপালক তো সেই সত্তা যিনি জীবন দান করেন আর যিনি মৃত্যু দান করেন মানুষকে আল্লাহ পাক মারছেন আবার কাউ কি পৃথিবীতে সৃষ্টি করছেন সেই আল্লাহ পাক আমার রব পাহ নমরুদ তখন বলল। এই কাজ তো আমি করতে পারি আনা ও হি ওমিত আমি প্রাণ দান করি আর আমি মারি कैमन कर हयातमत नहीं कथा दिए धोखा दिए दिल इब्राहिम अल्लाम देख लें तो मानव जी के प्रतारित कर दे तक पेश कर लाख এর করেন করেছেন কালা ইব্রাহিম ও তখন ইব্রাহিম আলহিস বললেন নমরুদ তুমি তার বিরোধী করে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো তাহলে দেখব তোমার ক্ষমতা এবং তখন বুঝতে পারবো যে তুমি রব তাহলে তখন মানা যাবে বোহেতাল্লা কা এ তখন হতভম বহে পড়লো এর জবাব আর কি পাবে তখন না হয় मानुष्ठ जाले के धोखा दिए दिल हाय मत प्रश्न प्राणदान करुक्ति और किसना हतभम्बे चुप हो ग्लाहदी कौम जालेम सम्प्रदाय के आल्ला रास्ता देखान ना जै व्यक्ति बाड़ाबाड़ी कर जै व्यक्ति सत्य को जाचाई बाछाई करते चायना जै व्यक्ति अंतर थे सत्य पथान करना ताल्ला हिदायत दें ना আল্লাহাক আর একটি ঘটনা উল্লেখ করেছেন এতে আল্লাহাকাল এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন যেই ব্যক্তি কোন একটি জনপদ দিয়ে যাচ্ছিল আর গিয়ে দেখল যে জনপদটি গ্রামটি অঞ্চলটি হয়ে গেছে সেখানকার লোকের হয়ে গেছে সেখানকার হয়ে গেছে देखे जनपद के मृत्यु जीवित कर आश्चर्य कथा किएसरकार मतानैक्य रही विभिन्न मत रही मध्य सब प्रसिद्ध मत से हम ओजायर नामक व्यक्तिर जा रास्ता दिए देख लाइ ग्राम जो ग्राम विरान हो गकार लोकस है बाड़ीघर ध्वस हो गए ध्वसपापा देखिए आल्लाई नबी करके सम्बोधन आउकल्लाजी मर्रा आल्हा घटना सम्पर्त व्यक्तर घटनार्थ ঘটনাগুলি সম্পর্কে চিন্তা করে দেখনি এই আয়াত আগের আয়াতের সাথে সম্পর্কিত আগের আয়ত আল্লাপাক আলাম তারা বলেছেন এখানে হে নাবি কি চিন্তা করে দেখনি ওই ব্যক্তির ঘটনার মতো ঘটনা সম্পর্কে মার্না আল্লাহ যিনি এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন ওহিয়া খাওয়িয়াত আলা সিয়াহা আর যে নগরটি উজার অবস্থায় পড়েছিল ধ্বংস হয়ে গেছিল খাওয়িয়তুন আলা সিয়াহা উপুড় হে পড়েছিল ধ্বংস হয়ে বাড়ি ঘর কিছু। তখন मृत्यू ध्वस है पड़े थकल सोमा बाहूर आल्ला एक बच्चे कटे चले गल्ला जिज्ञासाज कतदिन तुम्हें मृत अवस्थाई তাহলে তখন তিনি জবাব দিলেন এজাই আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমন্ত অবস্থায় অবস্থান তার ধারণা ঘুমিয়ে পড়েছিলাম অবস্থান করেছি মানুষ যখন পৃথিবীতে ঘুমিয়ে যাই তখন বুঝতে পারেন যে কত ঘন্টা ঘুমালে সারা রাত ঘুমিয়েছে ছয় ঘন্টা কিন্তু অনেক সময় মনে হয় যে হয়তো এক ঘন্টার মতো ঘুমিয়েছি বা আধা ঘন্টা ঘুমিয়েছি হঠাৎ করে কেন ঘুম ভেঙে গেলাম বুঝতে পারে না মানুষ অনেক সময় বুঝতে পারে রাত্রে ঘুমিয়ে মনে করে দিনে ঘুমিয়েছি দিনে ঘুমিয়ে মনে করে যারাত হয়ে গেছে ফজরের নামাজ পড়তে হবে অথচ হয়তো দুপুরে ঘুমিয়েছে আসরের সময় হচ্ছে তাহলে এই ঘুমের সাদৃশ্য রয়েছে বছর অবস্থায় থাকার পরেও বুঝতে পারছে না বলছে একদিন মতবা একদিনের কিছু কম সময় অতিক্রম করেছে কেন এই কথা বলেছিলেন তিনি এই জন্যই যে দিন মৃত্যু হয়েছে সকালে সকাল থেকে সন্ধ্যা হলে একদিন অথবা দিন বেশ কিছুটা চলে যাওয়ার পরে मृत्यु घटे उठे तक दिन कल चले गिया बर तुम एक अवस्थाई तुम अवस्थान कर मृत अवस्थाई गाधार पीठ जाते खबर छोटे खबर तुम पानी, पानी, पानी सुंदर रेखे पचे सड़े गन्ध है देखो तुम गाधा तुम्हारा के देखो तुम्हार गाधाओं जीवित कर दीछी तुम्हें निदर्शन केल्लाह फरबुल आल्ला मानस जाए मानुष एक जन मृत व्यक्ति के एक बचर पर जीवित करते आल्लाह हजार हजार बचर पर क्या मत कर चार दिवस समस्त मानस के उठिए हजिर कर सक्षमर एलाम आलमी तुम हाड़गुलिर लक्ष्य करो कि गाधा सड़े गले गाड़ गुली पड़े आदा साधा भार से हाड़गुली के अल्लाह पक्रब सामने की जोड़ा बोल देखो तुम सोमान प्रथम हाड़गुली के जोड़ा दिल আর হাড়গুলি জড়িয়ে দেওয়ার পরে তার ওপর আমি গোস্ত পরিয়ে দিলাম গোস্তের আবরণ দিয়ে দিলাম কিভাবে তোমার গাধাকে আমি জীবিত এইভাবে মানুষকে আমি হাড় হাড় দিয়ে সবকিছু সড়ে পচে গেছে মাটি থেকে উঠাবো আর উঠার পরে তাদের শরীরে হাড়গুলিকে জড়াবো আর হাড় জড়িয়ে দেওয়ার পরে এই হাড়কে আমি গোস্ত পরিয়ে দেব আর আত্মা দিয়ে দেওয়ার পরে আমি সেই বিচার দিবসে তাদেরকে উত্থিত করব আমার গাধাকে করেছেন আল্লাহ তখন সে বললো যে আল্লাহ আমি জানতে পেরেছি আন্না আলা কুল্ল সদীর আল্লাহাক রব্ুল্লা আলমীর সমস্ত বিষয়ের ওপর ক্ষমতা আল্লাহ ফাকরুল আলম मन एक आग्रह मृत मानुष मृत पशु कि जीवित होते कैमन करते आल्ला आवाल तुम तुम विश्वास करो ना আরে তুমি এব্রাহিম আমার অন্তরঙ্গ বন্ধু খালিল আর তুমি কি বিশ্বাস কররা কালা বালা এব্রাহিম বললেন আল্লাহ বিশ্বাস করি যে তুমি প্রাণ দিয়েছ এবং তুমি মৃত্যু দান করবে কথা বিশ্বাস করি ওয়ালা কি আত্মাইনাকালবি তবে মনের শান্তির জন্য চোখে দেখলে তার দাফাটা আলাদা হবে আমি আরো মনের অতিরিক্ত শান্তির জন্য আর ইমানকে আরো মজবুত করার জন্য তোমার কুদ্র দেখার জন্য আমারই আশা আকাঙ্ক্ষা अल्लाह अकबल फरबा हन्ना चार चार्लेगुलन्नारे सठीक अर्थ से पोष मानिए ना जहाँ तुम्हारा आगे चिंता नो सेभूत करो আর তারপরে সেগুলোকে জবাই করে দাও এখানে উজ্জ্ব আছে আল্লাহাক সংক্ষেপ করে দিয়েছেন আর কেউ কেউ সোমাজ আর আলা কল্লে জলিমিনা জুজান তারপরে প্রত্যেক পাহাড়ের ওপর প্রত্যেকটি পাখি থেকে এক একটি করে অংশ রেখে দাও কিছুটা এক পাখি থেকে গোস্ত নিয়ে রেখে দাও সোমাদ হন তারপরে তাদেরকে আহ্বান করো ডাকো ওই পাখিগুলোকে ডাক দেবে তিন আকাশ এই চারটি পাখি দৌড় দিয়ে তোমার দিকে আসবে এবং জেনে রাখো আন্নআলা হকিম আল্লাহ ফক্রবুল মহা এবং প্রজ্ঞাময় আল্লাহ পরাক্রান্ত এবং আল্লাহ ফাকর্ব আলমিনের সব কাজে হেকমত রয়েছে তিনি প্রজ্ঞা ম আল্লাহ ফাকরুল আলম তারপরে দান খায়রাতের ফুজিল বর্ণনা করেছেন যারা দান খায়রাত করে তাদেরকে আল্লাহ কি দেবেন বলছেন আলা আমি সভ লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয়ী করে কামাশাল হাব্বা তাদের এই দান একটি বীজের মত गमे गी सोमिया प्रत्येक शीशे एकाक दाना थकेदा फिर मई आसा आल्ला जारो बी बृद्धि करें अल्लाह असिम अलीम आल्ला প্রাচুর্যের অধিকারী এবং আল্লাহ পাক কিছুই জানেন তিনি জ্ঞানময় তো এই আয়াতে আল্লাহ ফাকর দানকে তুলনা করেছেন একটি টাকা দান করলে বা একটি কোন বস্তু দান করলে আল্লাহ পাক তাকে সাত করবেন। কমের পক্ষে গুণ করবেন দশগুণ করবেন আর সেটাকে বাড়ি আল্লাহ ফাক রব্লা আলমিন সাতশো পর্যন্ত দেবেন যেই ব্যক্তি যত বেশি এখলাসের সাথে যত বেশি নিষ্ঠার সাথে যত বেশি আল্লাহ পাকের সন্তুষ্টির আশা এবং পরকালের মুক্তির জন্য কাজ দুনিয়ার উদ্দেশ্য নয় কাউকে শোনানোর জন্য নয় কাউকে দেখানোর জন্য নয় কাউকে খুশি করার জন্য নয় কারো চাপে নয় কারো লজ্জায় নয় দুনিয়ার কোনো গরজ নেই এইভাবে যে যত বেশি এখলাসের সাথে দান করবে এবং অভাব আছে তারপরেও দান করবে কারো কোটি কোটি টাকা আছে আরো দশ টাকা দান করে। একজনের দশ টাকা আছে তার মধ্যে সে পাঁচ টাকা দান করলো তাহলে সেই ব্যক্তি ওই লাখ লাখ টাকা দানের চাইতে বেশি নাকি পাবে আল্লাপাক এইভাবে কি কে বাড়িয়ে থাকেন শুধু সাতসতেই সীমিত নয় আল্লাহ যার জন্য আল্লাহ ফাকর বলছেন যারা তাদের ধন সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করে এবং ব্যয় করার পরে যা খরচ করেছে ব্যয় করেছে তারপরে এহসানের কথা উল্লেখ করে না স্মরণ করিয়ে দেয় না যে তোমাকে এই করেছিলাম এই দিয়েছিলাম আর কষ্ট দেয় না কোনো রে তোমাকে যদি আমি না পড়াইতাম তাহলে কোথায় তুমি এই ধরনের আঘাতমূলক কথা বলে না লাহম আজুর রহম তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকট আর তাদের কোন ভয় নেই ওয়ালাহ আলহিম ওয়ালা তাদের কোন চিন্তা নেই পক্ষান্তরে যারা খোঁচা দেবে দান করার পরে অথবা স্মরণ করিয়ে দিবে বারবার লজ্জা দেবে আল্লাহাক তাদেরকে নেকি দেবেন না তাদের নেকিগুলিকে নষ্ট করে দেবেন আল্লাহাক রবীন্দিন এরশাদ করেছেন এক নম্বর দুইশো তেষট্টিতে কৌলুম্মা রুফুন ও মেরাতুন খাই সাদাকাতি হালিম ভালো কথা বলা এবং মার্জনা করা এমন দান চাইতে ভালো যে দানের পরে কাউকে কষ্ট দেওয়া হয় এবং আল্লাহ ফক্রবুল আলমিন অভাব মুক্ত আল্লাহ ফক্রবুল আলমিন ধৈর্যশীল মহান আল্লাহ এখানে বলতে চাইছেন কোন ব্যক্তি যদি অভাবী হয় আর দান না করতে পারে কাউকে দিতে পারলো না ফকিন মিসকিনকে ভিক্ষা দিতে পারল না সে এটা ভালো কথা বলে বিদায় করলো আত্মীয় স্বজনকে কিছু দিতে পারল না ভালো কথা বলে বিদায় করলো এবং কেউ যদি বেয়াদবি করে কোন আত্মীয় স্বজন বেয়াদি দিতে পারলেন না অথবা ধারা দিতে পারলেন না তখন বেয়াদি করল আপনি মাফ করে দিলেন এবং আমেরা কোন লোক দোষ তুটি আপনি মাফ করে দিলেন এটা ওই দান চাইতে ভালো যেই দানের পরে খোঁচা দেওয়া হয় দান করলেন দান করার পরে আপনি যখন তখন তাকে কষ্ট দেন যখন তখন এই কথা উল্লেখ করেন যে তোকে এই করছিলাম তোকে সেই করেছিলাম দান করলেন দান করার পরে আপনি যখন তখন তাকে কষ্ট দেন যখন তখন এই কথা উল্লেখ করেন যে তোকে এই করেছিলাম তোকে সেই করেছিলাম তোকে মানুষ করেছিলাম তো এই ধরনের কথা বলা চাইতে না দিয়ে ভালো কথা যদি বলেন এটা অনেক ভালো কেউ যদি ভুল ভ্রান্তি করে আর তাকে মাফ করে দেন সেটা আরো অনেক ভালো আল্লাহ পাকর আলমিন তাহলে মাফ করতে বলেছেন ভালো কথা বলতে বলেছেন আর দান করলে দান করার পর কাউকে দিবে না এই আদেশ করেছেন মহান আল্লাহ তারপর তোমরা তোমাদের দান খায়রাত নষ্ট করবে না বিলমান এই দান খায়রাতের কথা স্মরণ করিয়ে দিয়ে এসানের কথা স্মরণ করিয়ে দেওয়া অবদানের কথা স্মরণ করে দেওয়া যে তোমার উপর আমার অবদান রয়েছে রে তোমাকে আমি পড়িয়ে মানুষ করেছি তোমাকে এত টাকা দিয়েছি তোমাকে এত টাকা ধার দিয়ে সাহায্য করেছি এই ধরনের কথা বলা আঘাতমূলক এটা বড়ই ক্ষতিকর যেই ব্যক্তি দান করেছে বা সাহায্য সহজ তার জন্য আজা এবং কষ্ট দেবে না কোন রকমের না হলে তোমার উদাহরণ কেমন হবে কাল্লার ইনফেক মা লোরে আন্নাস ওই লোকের মতো হবে যেই ব্যক্তি ধন সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য লোক দেখানো খরচ করে আজকাল আমাদের দেশে ওয়াজ মাহফিল গুলিতে দান করে লোক দেখানো আসলে দিত না কিন্তু লোকেরা দেখবে আর তার নামটা উচ্চারণ করা হাজার হাজার মানুষের সামনে এলাকার লোকেরা জানবে যে পঞ্চাশ হাজার দিল সেই জন্য দান করে থাকে আর অনেক সময় এই ওয়াদ মাহফিল যারা ওয়াদা করে তারা অধিকাংশই দেয় না ঠিক দিতে চায় পঞ্চাশ হাজার পঞ্চাশ এটা আদায় করা যায় না হয়তো দশ হাজার গিল ভিতরে থেকেই গেল এই লুকাইতো রহস্য বা তত্ত্ব আল্লাপা বলছেন লোক দেখানো দান করে আল্লাহর প্রতি ইমান নেই বড়কারের প্রতি ইমান নেই उदाहरण मटर पाथर ओपर मुसुलधर बृष्टिपात हर बृष्टर कारण कि फतारा कहू सालदान धुए साफ कर একবারে পাথর কে পরিষ্কার করে দিলাম লায়কুন মিম্মা কাসাবু যা কিছু তারা উপার্জন করেছে তার কোনটাই রক্ষা করতে পারলো না কমল কাফির আল্লাহ করেন না আল্লাহকে এই উদাহরণ কেন বর্ণনা করলেন ওই দান খাইকারীদেরকে যারা দান খায়রাত করার পরে কষ্ট দেয় খোঁচা দেয় তাদেরকে তাদের এহসান অবদানের কথা তাদের সামনে তুলে ধরে তাদের নেকির অবস্থা ওই ঐরকমই যে পাথর ওপর কিছু মাটি আছে মাটি আছে তো এই মাটি কোনো কাজে আসবে না এই মাটিতে বীজ বফন করা যাবে না কোনো চাষাবাদও করা যাবে না ওই মাটি ছিল কিছুক্ষণ কিন্তু যখন মুসুলধার বৃষ্টি অল্প হইল তখন মাটি ধুয়ে সাফ হয়ে গেলো এই পাথর আর কিছুই নেই এই পাথর ওপর কোনো কিছু আর উৎপন্ন করা যাবে না ঠিক তেমন এই লোক দান তো করেছিল কিন্তু দান করার পরে ওই মুসুলধার বৃষ্টির মতো তার এসানের কথা খোঁচা দেওয়া কথা এইসব আঘাতমূলক কথা বলে যা কিছু নাকি ছোট সবকে সাফ করে দিল কিছুই আর রাখলো না আল্লাপাক রব আল এইভাবে এই দৃষ্টান্ত পেশ করেছেন এখানে ওই সব লোকদের দান খেরাতের কথা উল্লেখ করেছেন যারা তাদের বিপরীত আল্লাহর সন্তুষ্টির জন্য দান খেরাত করে আর ওই সব লোকদের উদাহরণ ইবতাহা মারাদ আতিল্লা যারা ধন সম্পদকে আল্লাপের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তাদের মনের শান্তি থেকে অর্থাৎ তাদের মনের খুশি থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং নিজেদের মনে যে ইমানের দৃঢ় দৃঢ়তা থেকে খরচ করে লোক দেখানো নয় কামাশালে যানিম্বের আবুয়া একটি বাগানের মতো যে বাগানটি বড় উচ্চ স্থানে উঁচু জমিনে রয়েছে একটি বাগান আল্লাহ উদাহরণ দিলেন আর উঁচু জমিনে রয়েছে আসা বাহু আবেল সেখানে মুসুলধার বৃষ্টি হইল বৃষ্টি যদি হয় উঁচু জায়গায় তাহলে সেটা ডুবে যাবে না ফাইন। তাহলে তার ফসল উৎপন্ন দ্বিগুণ যেহেতু ভালো বৃষ্টি হয়েছে দ্বিগুণ ফসল হইল ফাইনলাম ইউসি বাহু আবেল আর যদি ভালো বৃষ্টি নাও হয় তাহলে ফা ফল শিশির বিন্দুই যথেষ্ট অল্প যে শিশির কুয়াশা হয়েছে তাতে যে পানিটা রসটা পেয়েছে তাতে ফসল জন্মে যাবে বাগান এবং উষু জায়গাতে বাগান আছে যদি শিশির কুয়াশাও পায় আতাতেই সেখানে ফসল হয়ে যাবে আল্লাহ আল্লাহ তোমরা যা কিছু করো কিছুই তিনি দেখেন এই উদাহরণ দিয়ে আল্লাহ পাক এই কথায় বুঝালেন যে যারা আল্লাহর জন্য দান করে এবং মনের এখলাসের সাথে দান করে আল্লাহ পাক তাদের ফল অবশ্যই দেবেন এবং তাদেরকে বহুগুণ পুরস্কার দেবেন মহান আল্লাহ তারপর এরশাদ করছেন আয়াত মিন্তাহ লিসারাতি করুন মোহন আল্লাহ বলছেন তোমাদের কেউ কি এটা ভালোবাসবে তার বাগান আছে খেজুরের তার বাগান আছে আঙ্গুরের আর থা নিম্ন দেশের নহর প্রবাহিত রয়েছে ভিতর ভিতর নদী গিয়েছে ঝর্ণা প্রবাহিত হয়েছে সামারাত। আর এই বাগানের মধ্যে আরো বহু রকমের ফল আছে ওয়াসা বাহুল কিবার আর বৃদ্ধ হয়ে গেছে ওই বাগানের মালিক বার্ধক্য পৌঁছে গেছে ওয়ালাহু দুরিয়াফা আর তার ছেলেরা যা আছে সেই ছেলে মেয়েরা সব দুর্বল ছোট ছোট হয়ে আছে নাবালক হয়ে আছে হঠাৎ করে ফাশা বাহা এ শারুন এমন অগ্নি হাওয়া হইল যে তাতে ফাহতার আঁকা জ্বলে গেল এমন ঝড় বাতাস বইল যে ঝড় বাতাসে আগুন ছিল আর সে আগুনে বাগান জুলে গেল যদি এই বাগান জ্বলে যায় এত সুন্দর বাগান ছিল আর সে বাগানে ছিল তাদের জীবিকা অর্জনের উপায় আর ছেলেরা সব নাবালক হয়ে আছে আর এই ব্যক্তি বাগানের মালিক সেও বিরুদ্ধ হয়ে গেছে আয়ু উপার্জনে আর করার কোনো ক্ষমতা নেই এই অবস্থায় এই বাগান যদি ধ্বংস হয়ে যায় তাহলে কত ক্ষতি হলো তার তোমরা কি এরকম মনে করো ঠিকই তেমনি যদি দান খায়রাত করে যদি সেটাকে যদি লোক দেখানো করো অথবা তাতে যদি খোঁচা দাও আর কষ্ট দাও তাহলে তোমাদের ওই রকম হয়ে যাবে আল্লাহা বলছেন এইভাবে আয়াতেন যাতে করে তোমরা চিন্তা করে দেখো মহান আল্লাহ তারপর এরশাদ করছে যদি জানা থাকে খবরদার ওটা খরচ করবেন না আর তার আগে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন হারাম দিয়ে আল্লাহর নয় করতে লাভ হয় না চিঠি করা টাকা বেমানি করা টাকা সুদের টাকা ঘুষের টাকা মাদ্রাসা মসজিদ তৈরি করবেন হারাম ব্যবসা এসব আয় উপার্জন দিয়ে আপনি দান খেয়াত করবেন মসজিদ মাদ্রাসা ইসলামের কাজ করবেন আর মনে করবেন আল্লাহ হারামাজার্জন করেছো। তার মধ্য থেকে যা পবিত্র তা থেকে ব্যয় কর হালাল ব্যয় করো অমিমা আখরাল যা আমি উৎপন্ন করেছি তোমাদের জমি জায়গা থেকে জমিন থেকে যা তোমাদের জন্য উৎপন্ন করেছি তা থেকে তোমাদের যে শস্য রয়েছে খাদ্যদ্রব্য রয়েছে তা আয়ী করো ওয়ালা তয়াবি সামিন হতুন ফেকুন আর খরচ করতে গিয়ে তোমরা সেসবের যেগুলো নিম্নমানের সেগুলির উদ্দেশ্য করিও না একবার নিম্নমানের আপনার ধান নিম্নমানের গম নিম্নমানের ফল এইরকম জিনিস যেগুলো দ্বারা বেশি উপকার হবে না সেগুলি দান খেরাত করিও না ভালোটা দান করার চেষ্টা করো কারণ ওয়ালাস্তুম্বী আখেজ তোমরাও নিতে না তোমরা যদি ফকির হইতে আর যদি ওই পাতান মেশানো চিটা মেশানো যদি ধান দিতে তোমরাও নিতে না ওই রকম অন্য কেউ সেটা পছন্দ করবে না ওয়ালাস্তম্বে আখেজি আর তোমরাও নিতে না ওই নিচু মানের খাদ্যদ্রব্য বা নিচু মানের যেগুলি ধন সম্পদ ভালোটা দান করি দিলে বেশি বেশি টাকা পয়সা দান করলে এত টাকা দান করলে গরিব হয়ে তবে যদি তুমি এই ক্ষেত্রে হও লজ্জাবোধ করো যাগ দিচ্ছে তো হয়তো নিয়ে নিলাম কিন্তু আসলে সন্তুষ্ট হয়ে তুমি খারাপ জিনিস নিতে চাইবে না ও আলম আন্না হামিদ আল্লাপাক অভাব অভাবমুক্ত আর প্রশংসিত মহান আল্লাহ তারপরে ফতারা শয়তান তোমাদেরকে অভাবের প্রতিশ্রুতি দিয়ে থাকে আল্লাহ পাক বলছেন ওয়াই আমা আর শয়তান তোমাদেরকে অশীল কাজের জন্য প্ররোচিত করে শয়তান সবসময় খারাপ কাজ করতে বলে এটা কর ওইটা কর শুধু খারাপ কাজে লাগাই আল্লাপাক এবং তার অনুগ্রহের প্রাচুর্যের অধিকারী এবং মহাজ্ঞানী মহান আল্লাহ হেকমত নেই যাকে চান আল্লাহ পাক হেকমত দান করেন এই হেকমত কোরআন এবং হাদিসের জ্ঞান এই হেকমত হচ্ছে বিচার বিদ্যা বিচার করার যে পাক বিশেষ বিশেষ লোককে বিশেষ তৌফিক দান করেছেন অমাইমতা এবং যাকে হেকমত দেওয়া হবে কোরআনার জ্ঞান দেওয়া আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়া হবে বিচার জ্ঞান তাকে অজস্র কল্যাণ যেন দেওয়া হয়েছে অমায় ইল্লা ইউল আলবাব একমাত্র জ্ঞানীরা উপদেশ নিতে পারে আল্লাহাক আব্বুল আলমিন সোরে আব্বাকারা এক নম্বর দুইশো এর সাদ করছেন আল্লাহ রাস্তায় ব্যয়ী করা সম্পর্কে এবং মান্যত করা সম্পর্কে অমা আন তোমরা যা কিছু ব্যয় করবে নাজারতুাদিন অথবা মানন করবে আল্লাহর জন্য যা কিছু খরচ করবে সেই খরচ করা দুই রকম হইতে পারে এক খরচ করা হচ্ছে যে খরচ হচ্ছে ফরজ ওয়াজিব আপনার উপর মাতা পিতার উপর খরচ করা স্ত্রী ছেলে মেয়েদের উপর খরচ করা ভাই বোন যারা নাবালক রয়েছে তাদের উপর খরচ করা আপন যারা রয়েছে যাদের খরচ দেওয়ার কেউ নেই কিন্তু আপনাকে আল্লাহ সচ্ছল করেছেন তাদের খরচ দেওয়া এগুলি হচ্ছে ফরজ খরচ এছাড়া আর এক ধরনের খরচ হচ্ছে ফরজ জাকাত এই দুই রকমের খরচ হচ্ছে ফরজ আর বাকি অতিরিক্ত সাদকা এটা হচ্ছে নফল দান তাও আল্লাহ রাস্তায় ব্যয় করা যা কিছু তোমরা ব্যয় করবে সে ফরজ হোক অথবা নফল হোক আউ নাজার মিন নাজরিন অথবা তোমরা কোনো মান্ন করবে এই মানন মান্ন আল্লাহর জন্য হইতে হবে যেমন সাদকা দান খায়রাত করা এ বাদুত আল্লাহ ফখরুল আলমিনে তেমনই মান্ন করা হচ্ছে এ যেমন নামাজ আপনার এবাদত রোজা হ জাকাত এবাদত তেমনি মান্ন হচ্ছে এবাদত এর জন্য যেমন আপনার নামাজ রোজা হ জাকাত রুকু আল্লাহর জন্য হবে ঠিক তেমনই মাননত আল্লাহর জন্য হইতে হবে আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্ন করলে সেটা বড় শির্ক হবে আর ইসলাম থেকে এই শিরকের কারণে বেরিয়ে যাবে আল্লাহ পাক আবুল আলমিন এই মান্ন করলে পুরা করতে বলেছেন মান্ন করা নবী সাল্লাম পছন্দ করেননি তবে শরীয়তে কেউ যদি মান্ন করে নেই তাহলে মান্ন পুরা করা ফরজ মান্ন কাকে বলে মানতের সংজ্ঞা হচ্ছে যা আল্লাহ আপনার ওপর ফরজ করেননি নিজের ওপর আপনি চাপিয়ে নিলেন আল্লাহ যদি আমার ছেলেটা অসুস্থ আছে ভালো হয়ে যায় তাহলে আমি একটা খাসি জবাই করে গরি মেসিনকে খাওয়াবো আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যাই তাহলে আমি তিনটি রোজা রাখবো আল্লাহ রোজা আপনার ফরজ করেনি এই তিনটি রোজা আপনার ওই খাসি জবাই করে খাওয়ানো ফরজ করেনি কিন্তু আপনি যেহেতু কথা বলে ফেলেছেন সেই জন্য আপনার উপর ফরজ হয়ে গেছে मोहन आल्ला आयत इरसादा जान तूरा प्रशंसा करूबह के भय कर जहां नाम तरफ मानत पूरा कर मानत पूरा करते कार मानत करा के नबी करीम सलाम पचंद करें এই অনেকের মতে মানন করা অপছন্দনীয় কি জন্য নবিস পরিবর্তন করতে দান পার্থক্য আছে বলেছেন সাদগা করলে বালা মুসিবত দূর হয় দান খায়রাত করলে বালা মুসিবত দূর হয় সাদকা আর মানতে পার্থক্য সাদকা করলেন আপনার কোন অসুবিধা হয়েছে আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে বা আপনার কোন মনের কামনা আছে পুরো হয়নি আগেই আপনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন যে আল্লাহ আমার মনের আশা পূরণ করি আমি রাস্তায় আমি করলাম আগে আপনি দু চার পাঁচটি রোজা রেখে নিলেন আল্লাহ আমি দু চারটি রোজা রাখলাম আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো অগ্রিম তাহলে সেই কাজটি করে দিলেন কোন শর্ত লাগালেন না অক্ষান্তরে মান্যতে আল্লাহ যদি আমার ছেলে ভালো হয়ে যায় তাহলে করব। আমার ছেলে যদি বিদেশ চলে যায় তাহলে করব হ্যাঁ शर्त लगातार विदेश पाठी तीन रोजा रखबो आल्लर साथ कंडीशन हम शर्त लगाना हम बेहद अपना क्यों बोले दावत खवो क्या बम्बई शहर टाइम दावत पसंद कर শর্ত লাগিয়ে দাওয়াত খাওয়া হবে খাওয়াবে আমাকে এক শর্ত লাগিয়ে আবার কি আমি বিয়া দিবি আল্লাহাকের সাথে মানন করে এক ধরনের বিয়ে দিবি এইরকম সেই জন্য এই শর্ত লাগবে না ভালো হইলে করলাম মনের আশা পূরণ হইলে করলাম এই এইরকম করবেন আল্লাহ রাস্তায় দান করে দেন তবে মান্ন করে নিলে তা পুরা করা ফরজ যদি মান্ন জায়জ হয় আল্লাহাক রবুল আলমী মানতের কথা এখানে উল্লেখ করেছেন তোমরা আল্লাহ রাস্তায় যা কিছু ব্যয় করবে অথবা মান্ন করবে যদি করো ফাইনাল আলমহ আল্লাহাক জানছেন আল্লাফাক জানছেন হারাম শিরকি বেদাতি মান্ন করলে তা পুরা করবেন না পুরা করা যাবে না আল্লাহাক বলছেন অমালি জালেমিনের কোন সাহায্যকারী নেই যারা জুলম অত্যাচার করবে নিজের উপরে জুলুম করা হোক পাপ করে জুলুম দুই প্রকার কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি জুলুম মানে কারো ক্ষয়ক্ষতি করা হ্যাঁ কারো কিছু বেমানি করলেন কারো ওপর জুল অত্যাচার বাড়াবাড়ি করলেন কাউকে মারধর করলেন এগুলো হচ্ছে জুলুম না এগুলি হচ্ছে মানুষের ভাবে আপনি হত্যা করলেন অথচ সেটা আপনি খেলেন না বা খাওয়ার বস্তু নয় এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের হকের ক্ষেত্রে জুলুম আল্লাহর হকের ক্ষেত্রে জুলম হচ্ছে শিরিপ করা সবচেয়ে বড় জুল নামাজ পড়ছেন না আপনি আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করছেন रमजान रोजा रखा पाप कर हकुम कर हक क्षेत्र बनाए शब जैसे बड़ो जुलूम बला मानुषरपर सृष्ट जुलूम के जुलूम बढ़ाई तो विड़ाल के बेधे रेखे महिला खेते আর ছাড়ে ওই কি হয়েছিলাম আল্লাহর কোন সৃষ্টির না। আল্লাহ ফুল যারা জালেম তাদের কোন সাহায্যকারী পাবে না আখেরাতে পাবে না আর দুনিয়াতে যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে সাহায্যকারী পাবে না তবে আল্লাহ ফকরমিন কখনো কখনো জালেম কেউ দুনিয়াতে কিছু সাহায্যকারী দিয়ে দেন পরীক্ষার জন্য ছাড় দিয়েছেন অবসর দিয়েছেন মহান আল্লাহ তারপরে দান খায়রাত করবেন তো প্রকাশ্যে করবেন না গোপনে করবেন এই বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন তোমরা যদি আমরা সাধারণ ভাষায় উর্দু বাংলা ভাষায় বুঝি সাদকা মানে নফল দান খায়রাত কিন্তু কোরআনের ভাষায় সাদকা ফরো জাকাত কেউ বলা হয় আর দান খায়রাত নফল দান কেও বলা হয় কোরআনে খেলিম আল্লাহাক জাকাত সম্পর্কে আল্লাহ বলছেন নবী করি সাল্লামকে जकत ग्रहण करो मान जक तुम्हारा नफल दान के प्रकाश करो प्रकाश्य दान करो फनेल्लाज व्याख्या पर कल वू फुहा गोपने करो दान खेर गोपने करो जकत गोपने बे करो অতু তু হাল ফা এবং তা গরিব মিসকিনকে দরিদ্রকে প্রদান করো ফাহা লাকুম এটা তোমাদের জন্য কল্যাণকর হবে আল্লাহাক তোমাদের গুণাগুলিকে মোচন করে দেবেন আল্লাহ মাতাম হাবির এবং আল্লাহাক যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এখন আসেন এই বিষয়টি বুঝার ক্ষেত্রে যে আমরা দান খেয়ার প্রকাশ্যে করলে মানে লোকজনকে জানিয়ে করলে বেশি নাকি পাবো না গোপনে করলে বেশি নাকি পাবো ামের একটি হাদিস আছে যে সাত সৈন্য মানুষকে আল্লাহর আলমের ছায়া দেবেন ক্যামতের মাঠে তার মধ্যে একজন রয়েছে রজলাদ এমন ভাবে দান করল আখফাহ লুকিয়ে দান করল হ্যাহ মাতুন যদি খরচ করে বাম হাত জানতে পারলো না অর্থাৎ পাশের লোক জানতে পারলো না छाये क्या हादीज रोजा जाए गोपने दान कर लेकिन तो गोपने दान कर लेसंदे बसि नेक আপনি গরিবকে দিচ্ছেন তখন লুকিয়ে দেবেন যাতে করে ওই ফকির ব্যক্তি দরিদ্র ব্যক্তি লজ্জিত না হয় আপনাকে যদি এতগুলি লোকের সামনে আমি টাকা দিই গরিব মানুষ যানের জন্য নিশ্চয় লজ্জিত হবেন আপনার মানহানি হবে এই জন্য আল্লাহ কাকরুল আলমিন যাতে কোনো মানুষের মানহানি না হয় তু ফুহা তোমরা যদি গোপনে দান করো তু তু হাল ফকারা আর দরিদ্রকে দরিদ্রদেরকে प्रदान कर लुक्रिया प्रदान कर मानसम्मान नष्ट नाम लोकर लो ना बुझे लो तो फकिर ये सदगा खाए तो खाए। जान ना बुजेर मान सम्मान ठीक थे अधिकांश क्षेत्र गोपने दान कर लेकिन क्षेत्र प्रकाश्य दान करे एक क्षेत्र हमने देखें करते मस्जिद तैरि करते हैं আর এই ক্ষেত্রে আপনি বেশি একটা অঙ্ক ভালো করে দিয়ে দিলে লোকজনকে দেখিয়ে যাতে করে অন্য অন্য লোকেরা দেখে আরে অমুক দেখি দশ দিতে পারলো আমি তো অনেক পয়সা রাখি তার চেতে বেশি তা আমি বিশ দেবো কেউ বল আমি ত্রিশ দেবো কেউ বলে আমি দেবো কেউ আমি লাখ দেবো এ করে অনেক টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে যা দিয়ে দিনের কাজ হবে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার অনুকরণ অনেকে করবে আর এর প্রয়োজন প্রকাশ্য দান করলে আল্লাহ বলে আর কোন কেনম বলেছেন যে জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে দিতে হবে আপনি পয়সাওয়ালা মানুষ আর যদি জাকাত প্রকাশ্য লুকিয়ে লুকিয়ে শুধু গরিবকে দিয়ে দেন তাহলে এলাকার মানুষরা কি বলবে এই লোকটা কৃপণ কখনো জাকাত দিতে দেখলাম না এত টাকা আছে কখনো তো জাকাত দেয় না কখনো গরিবকে কিছু দেয় না যাতে করে এই আপনার মিথ্যা অপবাদ না আসে সেই জন্য লুকিয়ে না দিয়ে প্রকাশ্যে দিতে হবে না তখন লুকিয়ে দেবেন আল্লাহাক যেন বুঝার এবং অমল করার তোফিক দান করেন আল্লাহাক বলছেন তারপরে হুদাহ কোন মানুষকে হেদায়ত করা হে নবী এটা আপনার দায়িত্ব না আপনার ক্ষমতাতে না হৃদায়ত দুই অর্থে ব্যবহার হয়েছে কোরআনে করিমে এর আগে অনেকবারই আমি আলোচনা করেছি তার মধ্যে একটি হচ্ছে রাস্তা দেখানো হ্যাঁ রাস্তা দেখানো কাজ নবী করিম সাল্লাহ রাস্তা দেখিয়ে দেওয়া কোরআনুল করিমের কাজ রাস্তা দেখিয়ে দেওয়া যারা দিনের দায়ী আম্বিয়া এবং রসুলগন এবং তাদের অনুসারী তাদের কাজ ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীদের ওয়ারেস উত্তরাধিকারী তাদের কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া রাস্তা দেখাতে পারেন আরেকটি হৃদয়তের অর্থ তৌফিক দেওয়া গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এটা একমাত্র আল্লাহ তাকে গন্তব্য স্থানে পৌঁছাতে রাস্তা তো দেখাইতে পারোন আবু তালেব কি গন্তব্য স্থান পৌঁছাতে পারেননি রাস্তা অনেক দেখিয়েছেন কিন্তু সে রাস্তা নেইনি কিন্তু আল্লাহ ফাকরবুল যাকে হিদায়ত করেছেন উমার রাজি আল্লাহ তালান খুন করতে আসছিলেন তিনি আল্লাহ গন্তব্য স্থানে পৌঁছে দিলেন হিদায়ত করে দিলেন আল্লাপাক বলছেন হুদাহ তাদের হৃদয় করা আপনার দায়িত্ব না মানে তাদেরকে হাতে না গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে থাকেন অমাতুন এবং যা কিছু করলেন তোমরা ব্যয় করবি ফলে আনফুসে সেটা তোমাদের নিজের জন্যই করবি তাতে নিজের ফায়দা হবে চিন্তা করুন টাকা পয়সা যদি আপনি নিজের হাতে দান করে যান তাহলে নিশ্চিত যে আপনি আগে কিছু নিশ্চিত নাও করতে পারে তারা কৃপণতা করতে পারে বা তাদের হাতে টাকা পয়সা নাও থাকতে পারে অভাবী হয়ে যেতে পারে আল্লাহ বলছেন অমাতুন খাইন যে কোনো কল্যাণ তোমরা ব্যয় করবে ফলে আনফেসব নিজেদের স্বার্থেই করবে ইল্লা ফেকুন আল্লাবতা এবং যা কিছুই তোমরা খরচ করবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে এখানে আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টিকে ওয়াজহিল্লাহ বলে আখ্যায়িত করেছেন আল্লাহর ওজহন মানে হয় চেহারা মুখমন্ডল ফেস তাহলে এই আয়া প্রমাণ করে যে আল্লাহ ফাকরবুল আলমিনের চেহারা আছে আল্লাহ ফাকরবুল আলমিনের চেহারা আছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর তৌহিদ তৌহিদের যে তিনটি প্রকার রয়েছে তার মধ্যে তৃতীয় হচ্ছে তৌহিদুল আসমা সেফাত আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুন রয়েছে কিছু আল্লাহের সত্যগত জাতি গুণ রয়েছে তার মধ্যে একটি আল্লাহ যখন আল্লাহ আছে তখন আল্লাহের আকার আছে আল্লাহ নিরাকার নন আল্লাহ আল্লাহার কার মতো পাকের মতো মালিক রহমতাল বলেছেন যে ধরন আমাদের জানা নেই তবে এটা জানা আছে যে আলোল আল্লাহ আর সমাসীন রয়েছেন ওই রকমই আল্লাহের চেহারা আছে এটা কোরআন হাদিস দিয়ে জানা जुल जलाल कराव। सुरह की तुमार अल्ला की। तो भाषा भाई चेहरा कि देखे निकी मान देखें चेहरा सब चाहते उत्तम अंग गोटा তার বডিটাকে উদ্দেশ্য করেছেন এবং তার ব্যক্তিত্ব ভাই আপনার চেহারাটা অনেক দিন থেকে দেখিনি। আপনার মা যদি বিদেশে আপনি থাকেন যেমন আমরা বিদেশে থাকি বাবা তোর চেহারাটা যে কত সুন্দর আমি দিন থেকে দেখিনি তার চেহারা দেখেনি হাতমা দেখেছে কখনো দেখেনি তো আল্লাহ ওই রকম বলেছেন আল্লাহের চেহারা রয়েছে তার মতো রবুল আলমে করবেন না এ দান খায়রাত কার জন্য করবে বিশেষ করে আল্লাহ বলছেন দান খায়াত আপনি যে করবেন আপনার দান পাওয়ার যজ্ঞ কে হকদারকে বলছেন যারা এখানে সেখানে যেতে পারে না তাদের বিশেষ কোনো কারণে এমনভাবে তারা আবদ্ধ হয়ে আছে যে দূরে কোথাও যেতে পারে না হয়তো কোনো কাজ এমন নিয়োজিত আছে যে সেই কাজে ব্যস্ত দিনের ক্ষেত ব্যস্ত আছে অন্য কোথাও যেতে পারে না অথবা যে কোনো কারণে হোক না কেন শত্রুদের কারণে হোক অন্য কথাও রুজি রোজগারের জন্য যেতে পারে না এরা বেশি হক রাখে এবং তাদের আরো কিছু গুণ আল্লাহ বর্ণনা করেছেন জারবান ফিল পৃথিবীতে তারা সফর করতে সক্ষম নন এখানে জারবান মানে সফর করা কোরআনে কারিমেও দাঁড়াবা তিনটি অর্থে ব্যবহার হয়েছে দারাবার প্রসিদ্ধ অর্থ হচ্ছে মারা তাই না মানে মারা আর দারাবার আর অর্থ হচ্ছে সফর করা যা এখানে অর্থ আরমিন দৃষ্টান্ত বর্ণনা করে তো দারাবা মানে বর্ণনা করা হয় ক্ষেত্র বিশেষে আপনাকে তার অর্থ করে নিতে হবে আল্লাহা বলছেন তারা জমিনে সফর করতে সক্ষম নয় ইয়াহাসা বহমুল আগনিয়া। যারা মুরুখ মানুষ তাদেরকে সচ্ছল মনে করে মিনা তাফু তাদের না চাওয়া দেখে এরা কখনো কারো বাড়ি ভিক্ষা করতে যাবে না কারো কাছে হাত পাতবে না কারো দ্বারস্থ হবে ভাই অভাবী হয়েছে কখনো বলতে যাবে না যারা সম্ভ্রান্ত মানুষ যারা ভদ্র মানুষ যারা শরীফ মানুষ তারা অভাবী হলেও বাড়িতে খেতে নেই ছেলে মেয়ে খেতে পায় না স্ত্রী কাপড় নেই কখনো চাইবে না যে আমাকে ফেতরা দাও আমাকে চামড়ার পয়সা দাও আমাকে এই সাহায্য করে এই কথা কখনো বলতে যাবে না এরা বেশি হক রাখে তোমার দানের আল্লাহাকিম দেখলে তাদের চেহারা দেখলে মুখ সুখী আছে কিন্তু কাউকে কোনদিন বলে না যে আমার কাছে কাপড়ের ব্যবস্থা নেই আমার কাছে টাকা পয়সা নেই এ কথা কখনো বলে না ভিক্ষা করে না প্রথম কথা ভিক্ষাই করে না আর যদি কখনো কারো কাছে চাই তো না যে না দিলে যাবে না যেমন কিছু ভিক্ষুকদের দেখবেন যদি আপনাকে ধরে গায়েও হাত দিয়ে দিব আপনার যতক্ষণ না দেবেন আপনার কাপড় ধরে এইরকম খারাপ চরিত্র নয় এদের আল্লাহাক বলছেন এরা বেশি হক রাখে অমাতন ফেকুমিন খাইন সাইনাল আলিম যা কিছু করলেন তোমরা ব্যয় করবি আল্লাহ সে সম্পর্কে সম্মানি ফেকু নাম আলহামদুল্লাহার আলানিয়া ওই লোকেরা যারা তাদের ধন সম্পদ ব্যয় করি, রাত্রে এবং দিনে সিররাম আলানি গোপনে এবং প্রকাশ্যে তাইলে বোঝা গেল দান দিনেও করতে হবে আর প্রয়োজনে রাত্রেও করতে হয়। আমাদের দেশে মহিলাদের মধ্যে প্রচুর কুসংস্কার আছে মহিলারা ছোটকালে দেখতাম ওই কুড়ি মহিলারা রাত্রে কিছু দেবে না রাত্রে লবণ চাইতে সে দেবে না টাকা চাইতে এসে দেবে না এক গরিব লোক চাইতে সে চাউল যে আছে আর হার থেকে কিছু আনতে পারেনি प्रकाश्य दान कर गोपन दान जान जो प्रयोजन आल्लास्ते दान कर फल अजरह इंदरम तरफ पुरस्कार रही है तेज़ निकट अल्लाहफुल आलम तर ও আল্লাহাম তারা কখনো চিন্তিত হবে না দুনিয়াতে চিন্তিত হবে যে কি করে খাবো এই চিন্তা করেনা আল্লাহ কি করে খাবো ছেলে কি করে না আর চিন্তা থাকবে না হাসরের মাঠে মানুষ ত্রাহি করবে এদের কোনো চিন্তা হবে না ইনশাল আল্লাহাক রব্বোল এই গুনগুলি আল্লাহর বলেছেন আল্লাহিয়া আল্লাহুন আলাইহিম ইয়াহ জানুন আল্লাহর যারা বলি হবে বন্ধু হবে তাদের কোন ভয়ও নেই আর তাদের কোন দুশ্চিন্তাও আর একেই কথা আল্লাহাক বলেছেন যারা রাতেও দান করে দিনেও দান করে প্রকাশ্যে দান করে গোপনে দান করে যেখানে দান সুযোগ পায় সেখানে দান করে। তাদের জন্য পুরস্কার রয়েছে রবের পক্ষ থেকে এবং তাদের কোনো ভয়ও নেই আর তাদের চিন্তাও নেই তারপর আল্লাহাক বলে সুদের কথা উল্লেখ করেছেন সুদ খোদ্দের অবস্থার কথা এবং তাদের দুনিয়া এবং আখেরাতে শাস্তির কথা যারা সুদ ভক্ষণ করে সুদ বলা হয় যে কোন কাউকে আপনি টাকা দিলেন আর দেওয়ার পরে যা দিলেন তার চাইতে বেশি নিলেন অথবা যা দিলেন সেটা তো ততটাই নিলেন কিন্তু অন্যদিক থেকে আপনি উপকৃত হইলেন প্রসিদ্ধ শরীয়তের নীতিমালা রয়েছে এবং সাহাবাহাম থেকে এই উক্তিটি বর্ণিত হয়েছে কোন লোক কারো দিন যাররা যদি কোনো ঋণ কাউকে দেন আর তা দিয়ে যদি আপনি বেনিফিটেড হন উপকৃত হন তাহলে সেটা সুদ আপনি এক হাজার টাকা দান করলেন ड्राइर मोटरसाइके ग्रामा जो गाड़ी थके गलदे फ्री कारण टा धार दे फ्री व्यवहार करते हैं सूद टा तो सरसरी निले सी सूद खाला जा रहा सूद खाय सबच बड़ गुणागार सुन सुबह संश्गारबी करीम्लम लान मान रहत हार्ला दया वंचित हार बदिशाप करकेला जरा सुाय तरह मुझे सुद खावर ऊपर टाक गरीब अभवी ওয়াক বাহ যে সুদের ক্লার্ক সুদী ব্যাংকে সুদী প্রতিষ্ঠানে চাকরি করে আর ওই সুদের পড়ার কাজ করে যে সাক্ষী থাকলো এরা সকলেই গুন সকলের হচ্ছে কাবিরা গুনা কিন্তু কাবিরা গুনার মধ্যে আবার স্তর আছে সবচেয়ে বড় কাবিরা গুনা কে করলো যে সুদ কর ওই পয়সাওয়ালা যে সুদের ওপর টাকা দিচ্ছে আল্লাহা বলছেন যে সুদ খাবে লাখা মায় একে মিনাল মাস তারা যখন দাঁড়াবে শান স্পর্শ করলে যেমন আছাড় খেয়ে খেয়ে পড়ে ওই রকম হয়ে দাঁড়াবে এটা কখন এটা হচ্ছে কেয়ামতের মাঠে এবং এটা হচ্ছে বিচার দিবসে হাসরের মাঠে আর এটা হচ্ছে ঝান্নামে উঠবে আর আছাড় খেয়ে পড়বে মৃগির রুগী কে দেখেছেন মৃগির রুগী মানে ওকে শৈতান ধরেছে জিনে ধরেছে জিনে ধরলে মৃগির রুগী আছাড় খেয়ে খেয়ে পড়ে পড়ছে উঠছে পড়ছে উড়ছে গড়াবড়ি করছে এই রকম বিচার দিবসে গোড়াগড়ি করবে আছাড় খাবে আর লোকেরা দেখবে তাদের সামনে লাঞ্ছিত অপদস্থ হবে এ ছাড়াও বহু শাস্তি রয়েছেন নবী করিম দেখেছেন যে রক্তের নহরে হাবুডুবু করছে আর ওঠার চেষ্টা করছে তখন ফেরস্তা পাথর দিয়ে আঘাত করেছে সহিবাহাদিস নবি করিম্লাম স্বপ্নযোগে এইসব দৃশ্যগুলি দেখেছেন জান্নাত জাহান নামের এবং বলেছেন যে এ হচ্ছে সুদখর সুদ দুনিয়া এবং আখেরাতে বড় শাস্তি রয়েছে কেন এই অবস্থা হবে নাহলে কালু কারণ এরা বলেছে ইননামাল ইন্নামালে বা ব্যবসা হচ্ছে সুদের মতো ব্যবসা আর সুদ কে সমান মনে করতো বসে বসে সুদ খায় আর বলে যে ওরা ব্যবসা করছে আমি সুদ করছি অসুবিধে কি একই কাজ অথচ দুটতে আসমান জমিন পার্থক্য আছে দুটতে আসমান জমিনের পার্থক্য আছে একটি পার্থক্য সুদ আর ব্যবসায়। ব্যবসাতে ব্রেন বুদ্ধি লাগে সুদে ব্রেন বুদ্ধি লাগে না গাধার কাছে যদি পয়সা থাকে बोकार पैसा थे पैसा जमा केव्य द्वित पार्थक्य हमसा वाणिज्य कर ले रिस्क है झुंकी मेहनत करते दौड़ौड़ी करते आसबें बिक्री कर ब्रेन बुद्धि लगाते हैं कैमन व्यवस्था चलो मेहनत घुमा जन्म दीजो समान नम जिले जुगे आज के लोकर अबले थे सुद खर आज के बैंक सिसटेम चला पश्चिमा अर्थनैतिक सिसटेम आज के फेलियर ते आम अर्थनीतर दिखे इी अर्थनीति छा उपाय नहीं এবং তাদের যে সুদী অর্থনীতি তা ভেঙে পড়েছে আলহামদুলিল্লাহ তারা বলতো যে ইনামালুর রেবা ব্যবসা হচ্ছে সুদের মতো অথচ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর ওয়াহার রেবা সুদকে হারাম করেছেন সুতরাং তাদের কাছে যদি রবের পক্ষ থেকে উপদেশ চলে আসে ফান তাহা অতপর বিরত হয়ে যায় আল্লাহ বলেছেন সুদ হারাম ছেড়ে দাও ছেড়ে দাও যদি দেয় ফালাহ মা সালাফা তাহলে আগে যা হয়েছে কুপুরের অবস্থায় সিরকের অবস্থায় আল্লাহ ছেড়ে দেবেন অসুবিধা आदान प्रदान कर आदान प्रदान कर स्वेच्छाई का छागनार ए जहां नाम अभिवासी हमफिहा खाले दुन ए चिरकाल अवस्थान कर আল্লাপাক নিশ্চিন্ন আল্লাহাক বাড়িয়ে দেন দান খেত করে আল্লাহ পাক বাড়াবেন মহান দান খেরাত করলে টাকা পয়সা কমে যায় না নবীসলাম বলেছেন আল্লাহবুল্লাহ কফিম আল্লাহ পাক প্রত্যেক কাফের কে ভালোবাসেন না আল্লাপাকালেন না আর সুদ খোর আল্লাহ আল্লাহ দেবে তা না করে গরিবের রক্ত সে চুসে চাই আল্লাহাক তাদেরকে যেন হৃদায়ত দান করেন এবং আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার যেন তফিক দান করেন আল্লাহাক আমাদের হালাল রেজিক যেন দান করেন সুমাহ রব্বে রবিআ যার উপর আল্লাহ ফক্রব আলমিন এ আল কোরআন নাজল করেছেন এবং যার বাক্যা করার তাকে দায়িত্ব দান করেছেন আল্লাহ ফক্রব আলমিন আয় নম্বর দুশো সাতাত্তর এরসাদ করেছেন ইমান এবং নেক আমল যাদের মধ্যে থাকবে এবং এই নেক আমলের সবচাইতে ভালো নেক আমল এবং সর্বপ্রথম নেক আমল পাঁচাক্ত সালাত যারা কায়ম করবে জাকাত যারা প্রদান করবে তাদের জন্য আল্লাহাকর আলেন মহাপুরস্কার রেখেছেন মহান আল্লাহ এর সাদ করছেন ইন্নআ নিঃসন্দেহে যারা ইমান নিয়ে আসবে ওয়া মিলুসলে এবং সৎকর্মগুলি করবে ওয়া কাম সালাত করবে। জাকাত প্রদান করবে লাহম আজ রহমানিম তাদের জন্য তাদের রবের কাছে মহাপুরস্কার রয়েছে ওয়ালা খৌল হিম এবং তাদের কোন ভয় নেই ওয়ালাহ জানুন তারা চিন্তিত হবে না আল্লাহ আবার সুদের কথা বর্ণনা করছেন হে মমিন তোমরা আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি জীবন জীবনযাপন করবে से व्यक्ति सत्मल निजे कर भी असत्जे बेचे थकबी तारण कर प्रयोजन करें ताके तागिदे को प्रयोजन करें तरह पिछले पहाड़ारोजन नहीं आल्ला पाक बहु आयाते आल्ला के भय करते दुनिया आके बड़ सुंदर परिणाम रेखे আর যে সুদ অবশিষ্ট থেকে গেছে তা ছেড়ে দাও সুদের যে কারবার তোমরা করতে শিরকুপুরীর জীবনে যখন তোমরা দিন ইসলাম পাওনি আল্লাহর দিনের আলো পাওনি সেই জীবনে যে যেসব সুদের আদান প্রদান করেছ আর কিছু অবশিষ্ট এখনো থেকে গেছে সেগুলি ছেড়ে দাও কিন্তু তুমি মেনিন যদি তোমরা মমিন হয়ে থাকো তোমাদের ইমানের পরিচয় হবে যে তোমরা এখন হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকবে আল্লাহ পাক তারপরে বলছেন ঠিক আছে আমরা কারবার ছাড়ব না আগের যে সুদের টাকা পয়সা বাকি আছে সেগুলি আমরা উঠিয়ে নি তাহলে আল্লাহ পাক বলছেন বিহারবি মিন আল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও তাহলে যারা সুদখোর ব্যক্তি সুদের কারোবার করবেই তাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন তার তাঁর রসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিভিন্ন রকমের আজাব ব্যক্তি জীবনের আজাব পারিবারিক জীবনে আজাব অর্থনীতির ওপর আজাব অর্থনৈতিক আল্লাহ পাক রব্বুল আলমী ধ্বংস করে দিবেন যে অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদী সিস্টেমের ওপর এইভাবে সামাজিক ক্ষেত্রে আল্লাহ আল্লাপাকের আজাব জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের আজাব নিরাপত্তা নিরাপত্তাহীনতার আজাব আল্লাহ ফাকরুল আলমিনের জমিনী আজাব আল্লাহ ফকরবুল আলমিনের সামুদ্রিক আজাব আল্লাহ ফাকরমিন আজাব বিভিন্ন রকমের আজাব যুদ্ধের ঘোষণা করেছেন এই যুদ্ধ আল্লাহ ফকরবুল আলমিন তাকে যুদ্ধে সেনা বাহিনী তো হয় না বরং আল্লাহাক যদি আজাবের আদেশ করেন কুন বললে যে আজাব তুমি হয়ে যাও তুই সুনামি হয়ে যায় বড় বড় আল্লাহ পাকের আজাব চলে আসে ব্যক্তি জীবনে শারীরিক विभिन्न रकम व्याधि मानसिक पीड़ा आल्लाबाब सूद खर जाते चायना रसुल युद्ध घोषणा हमी को इमान ने आसे इसलम कबुल कर सूद ना छाड़ते चाय मुस्लिम है जन्मसूत्रे और सूदर कारोबार ना छाड़ते रसउल्ला सल्लाम के युद्ध घोषणा करते बला তাদের বিরুদ্ধে এবং রাসুল্লাহ খারিফ হাজিনী হবেন যুগে যুগে রাষ্ট্রের নেতা যারা হবেন মুসলিম নেতা যারা ইসলামী আইনের বাস্তবায়ন করবেন তাদের উপর ফরজ তারা যুদ্ধের ঘোষণা করবে ওদের বিরুদ্ধে যারা সুদী কারো না আল্লাহাকালাকুকুম রৌসাল আলিকুম আর তোমরা যদি তরবা করো তাহলে তোমরা আসল পুঁজি পাবে যেই টাকা তুমি দিয়েছো ধার সেই টাকা তুমি পাবে অতিরিক্ত পাবে না লাগলে মন তোমরা জুল করতে পারবে না বেশি নিয়ে যাকে ধার দিয়েছ তার কাছ থেকে ওয়ালাত্মন আর তোমাদের উপর জুল করা হবে না যে তোমরা যা দিয়েছ আসল পুঁজি তাতেই ঘাটতি করা হইল এমনটাও করা হবে না আল্লাহ আকরা বলেন যে সব লোকেরা ধার দিয়েছেন অথবা সুদি কারবারে লিপ্ত হয়ে গিয়েছেন অজ্ঞতাই তাদেরকে বলছেন ওয়াইন কানাজু ওসরা যেই ব্যক্তিকে তুমি ধার দিয়েছ সে যদি অসচ্ছল হয় দরিদ্র হয় ফানাজেরা তুমি এলাম সারাত তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবসর দিয়ে দেবে এটা হচ্ছে আল্লাহ পাকে আদেশ धार परशोध करते अवसर देते मास चार छह मास बचर अवसर देते अवसर दिए देखले व्यक्ति दरिद्रो अभावी ऋण परिशोध करते आल्ला दाओ माफ कर दिड़े दाओ खैरकुम कल्याणकार अभवी लोक कर देकुम तुम तलाम तुम्हारा আল্লাহ তারপরে এই আয়াতটি আয়াতামের জীবনের সর্বশেষ আয়াত যা নাজিল হয়েছে আল্লাহাকের পক্ষ থেকে এই আয়াত নাজিল হওয়ার পর মাত্র কয়েকদিন দুনিয়াতে ছিলেন তারপরে আল্লাহাকবাহ আলমের কাছে বিদায় নিয়েছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়্তাক মন্তুর্জ নাল্লাহ সেই দিনকে তোমরা ভয় করো সেই দিনে তোমরা আত্মরক্ষার ব্যবস্থা করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে সুম্ম ওয়া ফাকুল্ল নফসিমা কাসাবাত অতঃপর প্রত্যেক ব্যক্তিকে যা কিছু করেছে কর্ম তার পুরোপুরি প্রতিদান দেওয়া হবে ভালোকে উত্তম প্রতিদান দেওয়া হবে আর মন্দলোককে তার শাস্তি দেওয়া হবে াত্রায় ওজুল এবং তাদের উপর কোন রকমের জুল করা হবে না আল্লাহর আলমিন তারপরে একটি বড় আয়াত উল্লেখ করেছেন যে আজকে আয়াতুল মুখান প্রদানের আয়াত আল্লাহ ফক্রব আগের সাদ করেছেন হকিল হে মোমিন যখন তোমরা ঋণের আদান প্রদান করবে ধার লেনদেন করবে এলা আজালি মোসাম্মা নির্দিষ্ট সময়ের জন্য তাহলে আল্লাহ তকরাবুল আলমিন ঋণের একটি বিধান উল্লেখ করেছেন যে সময় নির্ধারিত থাকতে হবে যে তোমাকে এতদিনের জন্য টাকা দিলাম আর যেই ব্যক্তি গ্রহণ করবে ঋণ সেও জানবে যে আমি এতদিনের জন্য টাকাটা ধার নিলাম তো বুহ আল্লাহ বলছেন তা লিখে রাখবে দ্বিতীয় ঋণের বিধান হচ্ছে তা লিখে রাখবে আল্লাহ পাখের আদেশ তার পরিমাণ লিখে রাখবে সময় সীমা লিখে রাখবে কতটা দিলে কে কাকে দিল কে নিল কে দিল এসব লিখে রাখবে ওয়ালিয়াকুম বিল আদল এবং তোমাদের মাঝে লিখে রাখবে লেখক ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে নাজ্যভাবে লিখে রাখবে যতটা দিয়েছে ততটাই লিখে রাখবে যতটা নিয়েছে ততটাই লিখে রাখবে আল্লাহ মা কোন লেখক লিখতে অস্বীকার করবে না যেমন ভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন কারণ আকারী সাল্লা ইসলামের জামা নাই লেখাপড়া লোকের সংখ্যা অতি অল্প ছিল আর এই রকমই যে কোনো যুগে বা যে কোনো সমাজে যে কোন গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা বেশি থাকতে পারে সুতরাং কোন ব্যক্তি যদি লিখতে জানে তাহলে অন্যদের সাহায্য করবে লিখে দিয়ে ফালিয়াক্তব সুতরাং সে যেন লিখে দেয় যে লিখতে জানে ভলিউম লে আলহিল হক এবং যার ওপর এই হক রয়েছে অর্থাৎ যেই ব্যক্তি টাকা পয়সা ধার নিল সেই ব্যক্তি লিখিয়ে দেবে সে যদি লিখতে না জানে লিখিয়ে দেবে যে আমি অমকের ছেলে অমক এত টাকা অমুকের কাছ থেকে ধার নিলাম এতদিনের জন্য আর এতে কোন না। দশ হাজার লিখে দিবে পাঁচ হাজার বা দু হাজার কিছু কম করে দিল এইভাবে লিখবে না আল্লাহর আলম তারপর আলহিল হাকি হেন ওই ব্যক্তি যার ওপর হক অর্পিত হচ্ছে অর্থাৎ যেই ব্যক্তি ধার নিল এবং তার ওপর যেই ব্যক্তি ধার দিয়েছে তার হক সাব্যস্ত হচ্ছে যে তার কাছে পাওনা পাবে এই ধার যিনি নিলেন তিনি যদি সফি হন বুদ্ধির মানুষ হন তার জ্ঞান কম বেশি বুঝে না এতটুকু হয়তো অথবা যার কারণে অল্প কিছু বুঝিয়ে একটু বুদ্ধি অভাব রয়েছে যার ফলে সরকার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি শরীয়তি বিধান হাজরের বিধান বলা হয়েছে একে যদি কোনো ব্যক্তি নির্বোধ হয় টাকা পয়সার লেনদেন বুঝে না তাহলে তার ওপর এই আইন বলবোধ করা যেতে পারে যে সেই ব্যক্তি কোনো কিছু বিক্রিও করতে পারে না আর সে খরিদও করতে পারে না ধার করজে নিতে পারে না দিতে পারে না কারণ এই ব্যক্তি সর্বনাশ করে দেবে শরীয়তে এর রাস্তা রয়েছে যা আজকাল আইনে পরিণত হয়েছে আল্লাহ ফকরবুল্লা আলমিন এই বিধান চোদ্দশো বছর আগে দিয়েছেন অথবা যদি সে দুর্বল হয় মানসিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে বিভিন্ন দিক থেকে যদি দুর্বল হয়তো লিখাতে পারে না বোবা ব্যক্তি অথবা বুঝে না তাহলে তার যে অভিভাবক হবে সেই ব্যক্তি নাজ্যভাবে লিখিয়ে দেবে পস্ত সেদু শাহিদ নমির রেজা আলিক আল্লাহ ফক্রব বলছেন তোমরা তোমাদের পুরুষদের মধ্যে থেকে দুজন সাক্ষী রাখবে তাহলে আল্লাহ ফাকর তৃতীয় বিধান বলছেন ধার করজের ব্যাপারে জন সাক্ষী লাগবে যদি পুরুষ হয় ফাইনাল পুরুষ যদি না পাওয়া যায় আল্লাহ একজন মোট তিনজন দুজন মহিলা একজন পুরুষ মিমান তারা যে সব সাক্ষীদেরকে তোমরা পছন্দ করো পছন্দ মতো অর্থাৎ তাদের ধর্মীয় দিক থেকে তাদের পরেজগারী দিক থেকে তাদের সততার দিক থেকে যেন তারা महिला एजन एक जन जो भूले जाए फिर एहे दाहोहरा तरफ जन केरण कर फकरबुल्ला आलमीन ऋण आयते इशाद कर डाका तक साक्षी दी जान अस्वीकार ना करा समयम अजूहत नापेश कर আর তোমরা ছোট বিষয় হোক আর বড় বিষয় হোক ছোট অঙ্কের ঋণের আদান প্রদান হোক আর বড় অঙ্কের হোক এসব নির্দিষ্ট সময়ের জন্য লিখতে বোধী করিও না বা এই লিখার ক্ষেত্রে তাৎছিল্য ভরে উপেক্ষা করিও না এই লিখাকে আল্লাহাকর অব্য বলছেন আল্লাহ পাকের নিকটে এটি হচ্ছে ন্যায় নীতি যে তোমরা লিখে রাখবে এবং এর ওপর সাক্ষী রাখবে ও আকাম শাহাদ আল্লাহরুল আলমিন তারপরে বলছেন যে এটি সাক্ষী প্রমাণের দিক থেকে অত্যন্ত সুস্থ যে তোমরা এইভাবে লিখে রাখবে আর সাক্ষী রাখবে তাহলে প্রমাণ তার স্পষ্ট থাকবে ও আদনা আল্লাহ তার তাবু আর তোমাদের এই ব্যাপারে সন্দেহ হবে না সন্দেহ থেকে মুক্ত থাকবে লিখা থাকলে যদি কারো সন্দেহ হয় ঋণ গ্রহিতার সন্দেহ হয় অথবা ঋণদাতার সন্দেহ হয় তাহলে যা লিখা আছে তা দেখে নিয়ে তাদের এই সংশয় সন্দেহ মিটিয়ে নেবে আল্লাহ বলছেন যদি নগদ নগদ ব্যবসা হয় আদান প্রদান হয় যেটা আপসে তোমরা করে থাকো জোনাহ আল্লাহু তাহলে তোমাদের কোন গুণা হবে না যদি না লিখো তাহলে নগদ যদি আদান প্রদান হয় তাহলে লিখার কোনো প্রয়োজন নেই ও আর সেদু এজাতা বা যখন ব্যবসাবানিজ্য করবে ধারে তখন সাক্ষী রেখে দেবে বা যেখানে আশঙ্কা আছে যে অস্বীকার করে যেতে পারে তখন সাক্ষী রেখে নিবি না হইলে ঝগড়া বিবাদ হইতে পারে ওয়ালাউদারকাত এবং ওয়ালা শাহিদ যে ব্যক্তি লিখক লিখবে তাকেও যেন ক্ষতিগ্রস্ত না করা হয় আর যে সাক্ষী থাকবে তাকেও যেন ক্ষতিগ্রস্ত না করা হয় কেমনভাবে এদের ক্ষতিগ্রস্ত করা হবে হয়তো সাক্ষীকে এমন জায়গায় ডাকলেন যেখানে তার যাওয়া কষ্টকর অথবা তাকে কষ্ট দিয়ে ডাকলেন কিন্তু তার রাস্তা খরচ হইতে দিলেন না এইরকমই সাক্ষীর সাথে আচরণ করলেন এটা হচ্ছে তাদের ক্ষতিগ্রস্ত করা অথবা তাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা কিছু মিথ্যা লিখতে বাধ্য করা এগুলি হচ্ছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা দুনিয়া এবং আখেরাতে ওয়াইনতা আর তোমরা যদি এরকম কাজ করো লেখককে অথবা সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করো তাহলে এটি হচ্ছে তোমাদের পাপের কাজ গুনহার কাজ যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ উপকারী এলম দান করবেন সুতরাং কেউ যদি হাক্কানি আলেম হতে চাই রব্বানি আলেম হতে চাই আল্লাহওয়ালা হতে চাই এবং তার এলম দ্বারা যদি মুসলিম উম্মাকে উপকৃত করতে চায় মানব জাতির কল্যাণ করতে চাই তাহলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক এলমে বরকত দান করবেন যারা শিক্ষাঙ্গনের ছাত্র রয়েছে স্কুল মাদ্রাসার ছাত্র রয়েছে তাদের এই আয়াত স্মরণে রাখা উচিত যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ পাক উপকারী এলম দান করবেন এই ওয়াদা করেছেন আল্লাহ হবে কুল্লে সৈন আলীম আল্লাহ পাক সমস্ত বস্তু সম্পর্কে সুপরিজ্ঞাত আল্লাহাক বলেন তারপরে সফরে যদি ঋণের আদান প্রদান হয় তার আরেকটি বিধান উল্লেখ করেছেন ওয়াইন কুন্তুম আলা সাফার তোমরা যদি সফরে থাকো কা আর যদি কোনো লেখক না পাও কারণ সফরে হয়তো শিক্ষিত কোনো লোক পাওয়া গেল না আর সেখানে এমন জায়গায় যেখানে অশিক্ষিত লোকেরা রয়েছে বিশেষ করে নবী কারিমের জামানায় তারপরে শিক্ষার হার একেবারে অল্প ছিল আল্লাহ আল্লাহাক বলছেন সেখানে যদি লেখকের বন্দোবস্ত না হয় অথবা যার সাথে ধারের আদান প্রদান করবে সেই ব্যক্তি তোমাকে চেনে না কি করে বা ধার দেবে আল্লাহাক বলছেন ফারিহান উ তোমরা বন্ধক গ্রহণ করে নেবে বন্ধক নিজের দখলে রেখে নেবে ধার দেবে বন্ধক রেখে নেবে লিখাও না থাকে আর যদি এই ক্ষেত্রে নিশ্চয়তা না থাকে চিনি না একে দেবে না চলে যাবে কোথাও আল্লাহাক বলছেন যে বন্ধক রেখে নেবে তাহলে বন্ধকের বিধান সরিয়তা আছে কিন্তু বন্ধকের বস্তু থেকে উপকৃত যে ব্যক্তি বন্ধক রাখলেও ধার দিয়ে সেই ব্যক্তি উপকৃত হতে পারবে না তবে হ্যাঁ যদি সেই বস্তুর ওপর সেটা যদি ছাগল হয় সেটা যদি গাভি হয় সেটা যদি ঘোড়া হয় তার উপর খরচ করে তাহলে ঘোড়ার পিঠে চড়তে পারবে অথবা গাভীর দুধ খেতে পারবে অথবা ছাগল থেকে উপকৃত হতে পারবে ছাগলের দুধ খেয়ে ইত্যাদি যদি এসবের পিছনে মেহনত করে খরচ করে কিন্তু জমি জায়গার বন্ধন রেখেছে আর সেই জমির ফসল খাবে এটা হচ্ছে সুদ যেই ব্যক্তির ধন সম্পদ বন্ধ রাখা হয়েছে সেই ব্যক্তি এই ধন সম্পদের মালিক সুতরাং উপকৃত হবে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহাক রব্বুর তারপরে বলছেন ফাইন আমেনা বা তোমাদের একে যদি অপরের ব্যাপারে নিরাপদ হয়ে যায় যে অসুবিধা নেই এবং বিনা লিখাতে দিল্লি উম তাহু যাকে বিশ্বস্ত মনে করা হয়েছে সেই ব্যক্তি যেন তার আমানত আদায় করে দেয়। ওয়াল দেয়ালিয়া রব্বা এবং আল্লাহকে ভয় করে যিনি তার রব ওয়ালাহ মুসাহাদা আর তোমার সাক্ষীকে গোপন রাখবে না যেখানে কোন সাক্ষী জানবে হয়তো যেই ব্যক্তির সমস্যা রয়েছে সে জানে না যে তুমি এই ঘটনাটি দেখেছ বা জেনেছ কিন্তু আপনার জানা আছে যে আপনি এই ব্যাপারে প্রত্যক্ষ করেছেন সাক্ষী দিতে পারবেন আল্লাপাক সাক্ষীকে গোপন রাখতে নিষেধ করেছেন অমাহাক্ত মহাফাইন নাহ আস এমন কালবোহ এবং যেই ব্যক্তি সাক্ষীকে গোপনে রাখবে জানে কোনো ঘটনা তারপরে সাক্ষী গোপনের রাখলো যার ফলে যার নার্য অধিকার রয়েছে হক করেছে সেই ব্যক্তি তার হক পেল না অন্য কেউ বেমানি করে নিয়ে গেল ধন সম্পদ বা কোনো কিছু আল্লাহাক বলছেন ফাইন না তোমরা যা কিছু করো সম্পর্কে জানেন মোহান আল্লাহ তারপরে ইসাদ আল্লাহাক বলছেন আসমান সমহে এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ সবকিছুর মালিক আল্লাহর আলমী এবং আল্লাহর কাছে সব ফিরে যাবে। যাবেন তোমাদের অন্তরে যা লুকায়িত আছে তা প্রকাশ করো আওতো অথবা তা লুকিয়ে রাখো হ্যাঁ সেরকম আল্লাহ তার হিসাব নেবেন মনে যদি খারাপ কথা কিছু লুকিয়ে রাখো হিংসা বিদ্বেষ অথবা কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা কোনো গোনা করার নিয়ত রেখেছ যে সুযোগ পেলে এই গোনা করব এইরকম ধরনের কোনো কিছু যদি লুকিয়ে রাখো তবু আল্লাহ জান সুতরাং আল্লাহ আলমিন এর হিসাব নেবেন হিসাব তখনই নেবেন যদি কোনো খারাপ অসত উদ্দেশ্যকে দীর্ঘক্ষণ ধরে মানুষ অন্তরে ধরে রাখে এবং সেই কাজ করার জন্য সচেষ্ট হয় কিন্তু করতে পারলো না হয়তো বা দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরে ধরে থাকল দীর্ঘ সময় ধরে অন্তরের মধ্যে এই খারাপ নিয়ত রাখলো তাই আল্লাহাক হিসাব নেবেন পক্ষান্তর মনে হঠাৎ করে হয়তো কাজের হিংসা বিদ্বেষের আর সেগুলির হিসাব নেবেন না যেমন সাল্লি সাল্লামের একটি হাদিস রয়েছে আল্লাহ পাকুল্লা আলমিন আমার উম্মত থেকে মার্জনা করে দিয়েছেন মা ওয়াস ওসি নফসুহা যা তাদের মনে আসি খারাপ কথা সায়তা নিজে সবকে মন্ত্রণা দিয়ে থাকে মালাম তামাল আওতা থাকাল যতক্ষণ পর্যন্ত সেটা কাজে পরিণত করবে না অথবা কথায় উচ্চারণ করবে না কথায় প্রকাশনা করবে কারো সামনে আল্লাহফাকলে মাইয়সা সুতরাং আল্লাহাক হিসাব নেওয়ার পরে যাকে ইচ্ছা মার্জনা করবেন ওয়াই আজ যাবো আসা যাকে ইচ্ছা আল্লাহাক শাস্তি দেবেন আল্লাহ আলাক্ল্ল সাইন কাদির আল্লাহ পাকরবুল্লা আলমিন সমস্ত বিষয় সম্পর্কে সর্বশক্তিমান মোহন আল্লাহ তারপরে ইসাদ করেছেন আল্লাহ ফখর আলমিন এখানে ইমানের চারটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন এছাড়াও আরো দুইটি ইমানের স্তম্ভ রয়েছে মোট ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি মোহন আল্লাহ বলছেন রসুল করা হয়েছে তাদের প্রত্যেকে নবী এবং নবীর সাথে যে তার অনসারীরা মমিনার রয়েছেন তারাও ইমান নিয়ে এসেছে আল্লাহর প্রতি এ হচ্ছে প্রথম ইমানের স্তম্ভ ও কাতে তার ফেরিস্তাগণের প্রতি ও কোতোবে তাঁর কিতাব সমহের প্রতি ওরস অলি তাঁর রসুল গড়ার প্রতি তারপরে পরকালের প্রতি ইমানব্বুল আলমিন আরো দুইটি আয়তে পাঁচটি করে উল্লেখ করেছেন আরেকটি আয়তে পৃথক করে আল্লাহ ফকরুল আলমীর মহান আল্লাহ রেশাদ করেছেন কাদার নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সুপরিমিত করে সৃষ্টি করেছি তার তকবীরের সাথে সৃষ্টি করেছি আল্লাহ ফকর আসমান জমিন সবকিছু সৃষ্টি করা সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তকদীর লিখেছেন कलम सुखी गल्लाबुल आलमी सबकि अग्रीम तक लिखे रेखे आगामी फलाफल अल्लाहर क्षेत्र नहीं भविष्य सम्पर्क कि बर्तमान सम्पर्क चोखे कि अल्लाह पक आलमी लिखे रेखे स्वाधीनता दिए लिखे रखा स्वाधीनतार्ला पाकल करते এবং তার জন্য চেষ্টা চালাতে বলেছেন লাল আহাদসুল যত রসুল রয়েছেন তাদের মাঝে কোন পার্থক্য করে না প্রত্যেক নবী রসুলের প্রতি আমরা ইমান রাখি এ হচ্ছে দীনে ইসলামের নীতিমালা পক্ষান্তরে অন্যান্য জাতিরা একজনের প্রতি ইমান নিয়ে এসছে তাও সঠিকভাবে নয় আর বাকি আম্বি এবং রসুলগণকে অস্বীকার করেছে যেমন ইহুদিরা করেছে যেমন নাসারারা করেছে বকালু সামেনা এবং তারা বলেন এবং সাহাবাই করমগণ বলেন সামেনা আমরা শুনেছি ওয়া তাহানা আমরা মেনে নিলাম শুনলাম এবং মানলাম কথা বলতে হবে এটি হচ্ছে মমিনের আদর্শ গোফার নাক সুতরাং আল্লাহ আমাদেরকে মাফ করে দাও রব্বানাহি আমাদের রবিকাল মাসির তোমার কাছে ফিরে যেতে হবে আল্লাহাক তারপরে লাফুল্লাহ নসান কোন ব্যক্তিকে আল্লাহ পাক তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না যতটা যার ক্ষমতা আছে ততটা আল্লাহপাক দায়িত্ব দেন কোন কোন তফসির কার্গর লিখেছেন নবী করিম সালামের সাহবাই যখন যা কিছু আছে প্রকাশ করার গোপনে রাখা হিসাব নেবেন মনের কথা শুনে পরে গেলেন যদি ভিতরে গোপনেও রাখি কোন খারাপ কথা অস্বাস্থা আছে তাহলে আল্লাহ হিসাব নেবে এটা তো বড়ই কষ্টকর আল্লাহাক এই আয়াতনাজ করে এই বিষয়টিকে হালকা করে দিলেন তাদের এই বিষয়টিকে আল্লাহ পাক রবুল্লা আলম স্পষ্ট করে দিলেন লাহামা কথা মানুষ যা করবে তাই পাবে ভালো যদি কাজ করে তো তার উত্তম পরিণাম পাবে ও আলেই হা মাসাবাদ এবং সেই শাস্তি পাবে যেই পাপগুলি করবে যদি পাপ করে তার শাস্তি সেই ব্যক্তি পাবে রব্বানা ইন্না সিনা হে আমাদের আমাদেরকে পকড়াও করিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তাহলে ভুলে গিয়ে যদি কোনো কাজ করে আল্লাহ ধরবেন না এইভাবে যদি কোনো মাসলা জানা না থাকে আর ভুল করে জানার চেষ্টা করেছে কিন্তু জানতে পারে তাহলে আল্লাহ ধরবেন না রব্বানাওয়ালা তহমিল্লা ইসরান কামা আল্লাহিন আল্লাহ আমাদের উপর এইরকম বোঝা চাপায় না যেমন জটিলতা যেমন বোঝা চাপিয়েছ আমাদের পূর্বের লোকদের উপর ওইরকম কঠোরতা আল্লাহ আমাদের দিও না আসান করো রব্বানাওয়ালা তোমা মা আল্লাহ ভে। আমাদের রব এবং আমাদের ওপর এমন দায়িত্ব দিও না যা আমাদের ক্ষমতায় নেই ওয়াফ আন্না আমাদেরকে রেহাই দিয়ে দাও আমাদেরকে মার্জনা করে দাও তুমি আমাদের অভিভাবক উল্লেখ করেছেন এই দুটি আয়াত পড়লে এর বড় ফায়দা রয়েছে নবী করিম সাল বলেছেন বিশেষ করে রাত্রের সম্পর্কে হাদিস রয়েছে মান কারা আয়াত মিন আখেরে সুরা তিলবাক যে ব্যক্তি কোন রাতে সুরা বাকার শেষ থেকে দুটি আয়াত পাঠ করবে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পড়ার যথেষ্ট অথবা যদি কেউ পরে অভ্যস্ত থাকে তাহলে তাহাজুদের জন্য উঠতে না পারলে সেই হাসিল করার জন্য যথেষ্ট আল্লাহফাকরবুল্লা আলম যেন কোরানিকানি বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান